আল্লা তালা প্রায় আপনারা শুনেছেন সুর আল ইমরানের তাফিন আমরা শুনেছি সেখানে বিগিনিং এ প্রায় তেরাশি আয়াতে আল্লাহ তালা এই প্রসঙ্গে আলোচনা করেছেন এক সুরাতেই তেরাশি আলে ইমরান ইমরান আলহালাম এর বলতে ইসা আলা নানা ওনার নাম ইমরান সেখান থেকেই সুরার নাম হয়েছে এরপরে সুরাম তো ওনার মায়ের নামে আলাদা একটা সুরাই আল্লাহ করেছেন আমরা সবগুলা ইনশাল আমাদের সীমাবদ্ধ সময়ের ভিতরে কাবার করার চেষ্টা করব্লাহ ইরুণ ইসমিল্লাহান إِذْ قَالَتْ اِمْرَأَةُ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ فَلَمَّا وَضْعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضْعَتُهَا أُنثَا وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضْعَتْ وَلَيْثَ الذَّكَرُ كَالْأُنثَا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 কুল্ল দা মেস কুমি ইন্মে আল্লাহ তাল সৎ করছেন সূরা আল ইমরানের চৌত্রিশ নম্বর থেকে সাঁত্রিশ নম্বর পর্যন্ত যখন ইমরানের স্ত্রী বললেন হে রব আমি মানত করছি নদার করছি আমার প্যাটে যা সন্তান আছে আপনি দিলে মুহার তাকে আমি স্বাধীন করে দেব মুক্ত করে দেব ফতাকব্বাল মিন্ ইন্নাকান্তিউর আলী আপনি কবুল করেন আমার পক্ষ থেকে আপনি সব শুনেন এবং সব জানেন ইমরা ইমরান ইমরানের স্ত্রী ইমরান কে আর তাঁর স্ত্রী কে তার পরিচয় ইবনে কাছি রহমতুল্লাহ প্রেজেন্ট করেছেন ইমরান হচ্ছেন মারিয়ামের পিতা আর এই ইমরানের স্ত্রী হচ্ছেন মারিয়ামের মা ইমরান পুরো নাম হচ্ছে ইমরান ইবনে বাসিম ইবনে আমি মিসা ইবনে হাতিয়া ইবনে এহরিত ইবনে মৌসিম ইবনে আজাজিয়া আর ওনার স্ত্রী মারিয়াম মারিয়ামের মা তিনি হচ্ছেন ইমরান এর স্ত্রী হচ্ছেন আহ ওনার নাম হল হান্না বিনতে ফাকুদ হান্না বিনতে ফাকুদ তিনি ইমরানের স্ত্রী আর ইমরান যিনি মারিয়াম আল আসলামের পিতা তিনি ছিলেন সাহিব সালাতে বনী ইসরাইল ফি জামানি বনি ইসরায়েলের মধ্যে ওই সময় তিনি ছিলেন একজন বড় ইমাম মসজিদ আকসার তিনি হেড ইমাম ছিলেন আর তার স্ত্রী হান্না আবেদা তিনি আবিদা মহিলা ছিলেন আর ওনাদের সঙ্গে সম্পর্ক হল জাকারিয়া আলহিসের জাকারিয়া আলি ইসালাম হচ্ছেন কোনো কোন রেওয়য়েতে মারিয়াম তা আত্মীয়তার সম্পর্ক যদিও জাকারিয়াম নবী কিন্তু ইমরান তিনি বয়সে ওনার থেকে মুরব্বী সিনিয়র কারণে আগে থেকেই তিনি ইমামতির দায়িত্বে আছেন এখন মারিম আলাই মা গর্ব হওয়ার আগে কোনো কোনো রেওয়ায় রেওয়া গর্ব হওয়ার পরে তিনি আল্লাহ করলেন আল্লাহ যদি আপনি একটা সুসন্তান দান করেন তাহলে আমি এই সন্তানকে বাড়িতে মাকদাসের খেদমাতে বাকফ করে দেব তখন নিয়ম ছিল কেউ কেউ তাদের ছেলে মেয়েকে ছেলেদেরকে মেনলি কি করত। বাড়িতে মাকত এই কাফ করা খেদমত করা রক্ষণাবেক্ষণ করা লুকআপ্টার করা এইগুলোর জন্য কোরবান করে দিতেন এটি একটা বড় মর্যাদার কাজ ছিল করত এই কাজে আল্লাহর ঘরের তত্ত্বাবধানের এত সম্মান তারা রক্ষা করতেন তিনি তিনিও চিন্তা করলেন তার স্বামী মাসিদের ইমাম তিনি তার সন্তানকে এই মাসিদের আকসার পবিত্র ঘরের খেদমত দিতে পারতেন তিনি এই দোয়া করে বসলেন আর বলেন যে আল্লাহ আমি যে কি এখলাসের সাথে নিয়োগ করছি আপনি তো জানেন আপনি সব শুনেন আর আপনি সব জানেন আপনি আমাদের কাছ থেকে কবুল করেন তারপরে তিনি কবুল করে রেখে দিলেন এরপরে সময় মতো বাচ্চা প্রসব করে দিলেন এবং তিনি খেয়াল করেছিলেন বাইতুল মের খেদমত করেছি নিশ্চয় এখন তো দেখি মেয়ে প্রসব করেছি মেয়ে মানুষকে ওখানে কেমনে দেব আমি আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে জবাব আসলো আলম আল্লাহ ভালো করেই জানেন তিনি কি সন্তান প্রসব করলেন আর কোন পুরুষ তো এই মহিলার সমান কোনোদিন হবে না মানে ওই জমানার কথা আরকি তার সমকক্ষ এই সময় আর কোনো বাচ্চা নাই এত একটা নেক বাচ্চা তাকে দান করেছেন আল্লাহ তাল্লা আল্লাহ ভালো করেই জানেন তিনি কি তিনি কি নিয়ত করেছেন তিনি কি দিয়েছেন তখন তিনি বুঝতে পারলেন যে এই এই সন্তানকে আল্লাহ রাস্তায় দিতেই হবে যেহেতু আল্লাহ তালা জেনে শুনে আল্লাহ জানেন অবশ্যই সেই জন্য আল্লাহ ঠিক রাখলেন আর বললেন আল্লাহ আমি তার নাম রাখলাম মারিয়াম আমাকে এক ভাই জিজ্ঞেস করলেন মারিয়াম শব্দের অর্থ অনেকগুলোর নাম আছে যে এগুলোর কিন্তু আপনি আরবি ক্ষুদ্র সহজে পাবেন না অনেকগুলো শব্দ আরবি শব্দ না আরবি একটা গ্রামার আছে রুট আছে করে পারি যারা একটু আরবি লেখা পড়া করেছেন বুঝলেন কিন্তু যখন অনআরি শব্দ হয় হিব্রু ভাষা থেকে আসা বা কোন কোনো সময় অন্য ভাষা থেকে ঢুকে যায় আরবিতে এরকম সব ভাষায় কিন্তু অন্য ভাষার কথা ঢুকে যায় ঢুকে না ঢুকে কলম কোন বেশি ভাষা আরবি ভাষা বাংলা ঢুকে গেছে আমরা বুঝতে পেরেছি অরিজিনালি বাংলা না এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আপনি পাবেন তো এটা পরে আমি রিসার্চ করে দেখলাম যে এটা হিব্রু ভাষায় মারিয়াম শব্দের হতে হলো আবেদাহ যে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতে মজগুর থাকে হিব্রু ভাষায় মারিয়ামের অর্থ হলো আবেদাহ তিনি যেরকম নিয়ত করেছেন নামটাও সেরকম রেখে দিয়েছেন ইসরা ইল একটা শব্দ এটা হিব্রু শব্দ একজন নবীর নাম তিনি হচ্ছেন কে ইয়াকুব আল্লাহ ইসলাম অর্থ কি আবদুল্লাহ আল্লাহ ইসরা মানি আব ইল মানি আল্লাহ ইলাহ হিব্রু আর আরবি কাছাকাছি তো এরকম আপনার মাঝে মাঝে হঠাৎ করে জিজ্ঞাসা করলে রাসাঘাটে আমরা বলতে পারি না কোন কোনো নামের শব্দ কারণ এগুলো অরিজিনাল আরবি না যাইহোক তিনি বলেন আমি নাম রাখলাম কি সুন্দর নাম তারপরে সন্তান দেন তার প্যাট থেকে কিছু আসে এইগুলোকে আমি আপনার কাছ থেকে প্রটেকশন চাইলাম শে এগুলোকে টাচ না করতে পারে স্পর্শ না করতে পারে দোয়াটা পেটে থাকা অবস্থায় করেছেন কথার মধ্যে একটু আগপিস আছে এখানে তো যে তিনি প্রটেকশন চেয়েছেন তার প্যাটে যে সন্তান আছে তাকে শয়তান স্পর্শ না করে আর ওই তার থেকে যদি কোন সন্তান আসে তাদেরকে স্পর্শ না করে তো এখানে হলো যে যখনই কোন সন্তান দুনিয়াতে আসে মানব সন্তান দুনিয়াতে আসলেই ইবলিস শয়তান শয়তানের যে সর্দার আছে। সে প্রত্যেকটি মানুষ মানব শিশুর পিছনে একজন করে লাগিয়ে দেয় নিয়োগ দান করে তার কথা কখন থেকে এর পিছনে লাগে যখনই তার জন্ম হয় এই ব্যাপারে নবী করিম সালাম হাদিসে বলেছেন ম্যা মিনুদ্দিন ইসাই হিনা মুসুহিন কোন মানব সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই মায়ের পা বাইরের সাথে সাথে শয়তান তাকে হাত দিয়ে টাচ করে ফেলে এরকম করে টাচ করে ইল্লা মারিয়াম আর শয়তানের টাচটা খুব তার কাছে কষ্টকর লাগে আর তখনই সে চিৎকার করে কান্না করে উঠে একমাত্র মারিয়াম আর তার সন্তান ঈশা এই দুইজনকে মারিয়ামের মায়ের কারণে আল্লাহ তালা প্রোটেকশন দিয়েছেন শয়তান তাদেরকে টাচ করতে পারেনি এরপরে রিম আলা সাল্লামের এই সন্তান এসে গেল দুনিয়াতে জন্মগ্রহণ করলেন হাসান তখন সন্তানকে তিনি সময় মতো পৌঁছাই দিলেন আল্লাহ ঘরের খেদমতের জন্য হয়তো দুধ খাওয়া পর্যন্ত রেখেছেন কোনো কোনো রেওয়াজ আসে যে জন্মের পরে একটু পরেই আবার কোনো কোনো রেওয়াজ আসে না সে মায়ের দুধ খাওয়ার যে হক আছে এটা পালন করার পরে এরপরে একটু বড় হওয়ার পরে দিয়েছেন সেখানে আরো কিছু এতে কাফকারীগণ থাকতেন সেখানে অনাদান থাকার ব্যবস্থা করা হল এবং আল্লাহ তালা এ মারিয়ামকে কবুল করে ফেললেন অত্যন্ত উত্তম তরিকায় কবুল করলেন ও আমা আল্লাহ তাকে সুন্দর করে বড় করলেন তার চারিত্রিক বৈশিষ্ট্য মাধুর্য দিনদারি তাকুয়া পরেজগারি এবং শারীরিক সব দিক থেকে তিনি সুন্দর করে বেড়ে উঠলেন ওাকাফা জাকার ইয়া এখন তো একজন লুকাপ্টার করা লাগবে মেয়ে মানুষ তার কেয়ারটেকার কে হবেন তার তত্ত্বাবধায়ক কে হবেন কে তাকে লুকআপ্টার করবেন সে ব্যাপারে করম্বা কথা এসেছে এখন এই আল্লাহর ঘরের খাদেমা তাদের ইমামের মেয়ে তাকে লুকআপ্টার করার জন্য অনেকেই দায়িত্ব নিতে অস্থির হয়ে গেলেন এই সৌভাগ্য সবাই চান জাকার ইয়া আলাহিসাল্লাম তার খালু কোন কোনো রেয়াতে তার ভগ্নিপতি আর অন্যরাও চাইলেন কিন্তু এখন সবাই একসঙ্গে কম্পিটিশন কেউ ছাড় দিবে না কি করা যায় এই ফজিলত কেউ ছাড়তে রাজি না তখন আল্লাহর পক্ষ থেকে এ আসলো যে এখন লটারি করতে হবে ড্র করতে হবে সবার কলমকে একটা কলম নিজেদের কলমকে পানিতে নদীর পানিতে ছেড়ে দাও যে কলমটা স্রোতের সঙ্গে যেগুলো চলে যাবে সেগুলো বোঝা গেল যে তাদের কবুল হয়নি যে কলমটা দাঁড়িয়ে থাকবে স্রোতের মোকাবেলে যাবে না করে দাঁড়িয়ে আছে যার কলম ওই কলম ওলা তার দায়িত্ব পাবে না তিন তিনবার লটারি হল তিনবার বার কলম আটকে আসে আল্লাহ বলছেন জাকার ইয়া ওয়াকাফালাহা জাকার ইয়া জাকার ইয়া আল্লাহ তার দায়িত্ব নিলেন লুক আপটা করা তার পিতা কই তার পিতার কিন্তু ইন্তেকাল হয়ে গেছে তিনি জন্মে প্যাটে থাকা অবশ্যই পিতার হয়ে গেছে দেখতে যান খোঁজ খবর আসতে বড় হচ্ছে যখনই জাকার ইয়াল্লাম তার দেখতে যান মেহরা একটা কড়ারে এক সাড়ে সাইডে তার জন্য একটা কোঠা বানিয়ে দেওয়া হয়েছে একটা কক্ষ বানিয়ে দেওয়া হয়েছে তিনি সেখানে থাকেন যখনই তিনি সেখানে যান দেখেন যে ফল ফ্রুট রকম দেখেছি মরিয়াম এগুলো তোমার কাছে কার থেকে আসলো এত সুন্দর সুন্দর ফল আমাদের সিজন এগুলো এখন নাই কলা তিনি বলেন আমার আল্লাহর কাছ থেকে এসেছে জান্নাত থেকে খাবার চলে এসেছে আল্লাহ দান করেন বিনা হিসাবে এইভাবে সুরা আলী ইমরানের চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়তে আমরা শুনলাম এরপরে সিরিয়ালে আমরা চলে যাবো এখন আল বিয়াল থেকে নম্বর আয় এই কাহিনীতে এক জায়গায় একটু মুক্তি কোনো জায়গায় অর্ধেক কোন জায়গায় বাকি অর্ধেক এভাবে এসছে এদিন আমরা সবগুলো আলা করবো ইনশাল্লাহ স্মরণ করুন ওই সময়ের কথা হে নবী মোহাম্মদ যখন ফিরেস্তা এসে মারিয়াম সালামকে লক্ষ্য করে বললেন হে মারিয়াম আল্লাহ আপনাকে বাসাই করে নিয়েছেন আপনাকে অত্যন্ত পাক পবিত্রতা দান করেছেন এবং সমস্ত বিশ্ববাসীর ওই জামানায় সমস্ত মহিলার উপরে আপনাকে আল্লাহ তালা সর্বোত্তম মর্যাদায় ভূষিত করেছেন আপনার বিরাট শান আছে আল্লাহর কাছে আল্লা আপনাকে এক মনে এক ধ্যানে আপনি ইবাদত করতে থাকেন বেশি করে সাজদা করেন রুকু করেন রুকুকারীদের সাথে বেশি করে নামাজ পড়তে থাকেন ইবাদত করতে থাকেন এই কথাবার্তা ফেরস্তা ওনাকে উৎসাহিত করেন আল্লা তালা এগুলো জানানোর আগে নবী করিম সালাম কি মারিয়াম কেমন জন্ম হয়েছে ইসা আল্লাহাম ক্যামনের জন্ম হয়েছে এগুলো সব জানতেন আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন আপনি এগুলো জানতেন না আপনি তাদের সামনে ছিলেন না যখন তারা কলমকে পানিতে নিক্ষেপ করছিল কে এর দায়িত্ব পাবে সেই আশায় আপনি তখন ছিলেন না যখন তারা এই বিষয়টা নিয়ে খুব ঝগড়া করছিল মানে কেউ কাউকে ছাড় দিবে না সবাই মরিমার দায়িত্ব নেওয়ার জন্য এক পায় খারাপ যখন শিরসা আসি বললেন এখন মরিয়া আলিচ আয় বড় হয়ে গেলেন মার বয়স হয়ে গেছে অলমোস্ট যদি হয় হইলেন কিন্তু তখন ফের চলে আসলেন এসে আসছেন ফেরেস্তা সে কথা পরে আসবে কালিমা তিমিন আল্লাহ একটি কালিমা একটি শব্দের সুসংবাদ আপনাকে দিচ্ছেন একটি শব্দ সে শব্দ দিয়ে কি হবে শব্দের কারণে একটি সন্তান আসবে আপনার ইসমহুল মাসিহ ইসা যার নাম হবে মাসিয়াহ ইসা মারিয়াম। একটি শব্দ সে শব্দটা হচ্ছে কুন হয়ে যাও এই শব্দটা তাহলে কি হবে ফায়াকুন কুন হয়ে যাবে আপনার সন্তান হয়ে যাবে আপনার সন্তান আসবে আর তার নাম হবে ইসাবু মারিয়াম আল মাসিয়াহ ইসাহু মারিয়াম ইসা ওনার নাম মাসি কি জিনিস মাসি হল মাসে শব্দ অর্থ কি মশা বাংলা বলে মুসে ফেলো ওই মোসা মুছে মোশা মাসে আরবি শব্দ থেকে আসছে দেখছেন এক শব্দ থেকে এক ভাষা থেকে আরেক ভাষা কিভাবে ঢুকে আবার আমরা ওই মাথা মশে করি পায়ের উপরে মশা করি ওই মোসার কাজ তিনি মুসতেন কি মুছতেন অন্ধ রোগী যদি ওনার কাছে আসতো উনি চোখ মুছে দিতেন আল্লাহ দোয়া করতেন তাহলে দৃষ্টি ফেরে পেত কুষ্ঠ রোগীর হাত আল্লাহ ভালো করে দিতেন এবং এরকম অনেক আল্লাহ তাহলে এরকম মশার কাজ করিয়েছেন মুছে দিয়েছেন অনেক রোগীকে এইজন্য নাম হয়ে গেছে কি মাসিয়া নামে উপাধি আর কি অরিজিনাল নাম এইসা ইবনু মারিয়াম তাহলে তোমার সন্তানের তার নাম হলে এইসা ইবনু মারিয়াম তাহলে কার সন্তান মারিয়ামের সন্তান তার মানে বাবা আছে বাবা নাই সাধারণত সন্তান পরিচয় হয় কাকে দিয়ে বাবাকে দিয়ে তাহলে এখানে যারা বলে তিনি আল্লাহর পুত্র আল্লাহ তালা বলেন কার পুত্র মারিয়ামের পুত্র আল্লাহকে বলেছেন আমার পুত্র ন তাহলে কিভাবে কন্ট্রাডিকশন দেখতে পেয়েছেন আচ্ছা সন্তান আসবে সন্তানের কথা শুনে তিনি ভয়ে ঘরে গেলেন সে কথা পরে আসবে এখন হচ্ছে এই সন্তান তোমার জন্য বিশাল নিয়ামতের কারণ হবে মক্রাব অত্যন্ত মর্যাদা সম্পন্ন বিশাল সানের অধিকারী আল্লাহ তাকে করে দিবেন এবং আল্লাহর একান্ত নৈকট্য অর্জনকারী হবেন এমন একটা যেখানে আল্লাহ তালা পুরস্কার ঘোষণা দিয়েছেন নাকে কাজেই ওনার মাইন্ডে কিছু কষ্ট আসছে হেজিটেশন আসছে কিন্তু এই সুসঙ্গ দিয়ে আল্লাহ তালা ওনাকে ইজি করছেন এ তোমার জন্য বিশাল নিয়ামতের কারণ হবে এই সন্তান মুন্না সাফিল কিছু পরেই সে কথা বলতে পারবে বড় হলে তো কথা বলবেই আর সে অত্যন্ত নেককার হবে আল্লাহ আমার সন্তান হবে কিভাবে আমাকে তো কোনো পুরুষে স্পর্শ করেনি আমার তো বিয়ে সাদী হয়নি আর আমি তো কোন গুনার দিক দিয়ে কোন অন্যায় অপকর্ম করিনি তা আমার সন্তান হবে কিভাবে দুনিয়ার মধ্যে যে তরিকায় সন্তান আসে এটা তোমার ইয়লাহাল্লাম জানেন সেই তরিকার তো কিছু ঘটেনি জিবর আলাম বললেন যে আল্লাহ এভাবেই যখন যা চান তা তিনি সৃষ্টি করে ফেলেন আল্লাহর জন্য কোন কারণের দরকার হয় না তিনি কোন জিনিসের ফয়েসলা করলে সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি শুধু বলে দেন কুন হয়ে যাও ফায়াক তখন হয়ে যায় হেকমতের অর্থ নবুয় আর তাওরাত ইঞ্জিল সব সবকিছুর জ্ঞান আল্লাহ তালা ওনাকে দান করবেন এবং কোন কোনো তাফসিল এসেছে তিনি তাওরাত ইঞ্জিলের হাফেজ ছিলেন আর তিনি রাসুল হিসেবে আসবেন বোন ইসরায়েলের কাছে এসে তাদেরকে বলবেন আমি তোমাদের রবের কাছ থেকে আয়াত নিয়ে এসেছি নিদর্শন নিয়ে এসেছি নবুয়ের প্রমাণ নিয়ে হাজির হয়েছি আমার নবুয়তের প্রমাণ ম জেজা হিসাবে আল্লাহ তালা কি করবেন আমি যদি মাটি দিয়ে কোন একটা পাখি বানাই আর পাখি মাটির পাখিটাকে আমি ফুঁ দে আল্লাহর কাছে দয়া করে তাহলে সে পাখিটা তখন মাটির পুতুলটা পাখিটা তখন কি হয়ে যাবে একটা পাখি হয়ে এবং উড়বে আল্লাহর হুকুমে আমি করব না আমার কুদরত নাই কার হুকুমে আল্লাহ হুকুমাহ আর আমি যারা অন্ধ তাদেরকে ভালো করতে পারবো আর যারা কুষ্ঠ রোগী তাদেরকে ভালো করে দিতে পারবো মরে গেছে এরকম কিছু লোককে আল্লাহ আমাদের জিন্দা করে ফেলবেন বেদ নীল্লাহ কার হুকুমে আল্লাহর হুকুমে কুম আর আমি তোমরা বাড়ি থেকে আসলে বলে দিতে পারবো কি খেয়ে এসেছ এখন আর তোমাদের ঘরে খাবার কতটুকুন কি বাকি আছে সব বলে দিতে পারবো কার হুকুমে আল্লাহর হুকুমে কোন নবীরা গায়েব জানেন না আল্লাহ তালা ওনাকে গায়েবের যতটুকু জানানো প্রয়োজন মনে করেন ততটুকুন জানিয়ে দেন কখন জানেন ওনারা যখন আল্লাহ জানিয়ে দেন আল্লাহ না জানালে কোন নবীকে গায়েব জানেন আলিমুল গাইবে শাহাদা কে আল্লাহ একমাত্র আর কেউ জানে না লা আলমুল গাইবা ইহ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আর আমার সামনে আমার আগে পাঠানো যে কিতাব আছে তাওরাত সেটার সত্য আলার কাছ থেকে এটা আল্লাহ আমাকে এই কিতাব দিয়ে সেটা প্রমাণ দিয়ে দিবেন আর আমার মাধ্যমে আল্লাহ হালাল করিয়ে দিবেন কিছু জিনিস যেটা মধ্যে তোমাদের জন্য হারাম করা হয়েছে কিছু কিছু জিনিস আল্লাহ তালা আমাদের আমার মাধ্যমে সেগুলো হালাল করে দিবেন শরীয়তের কিছু কিছু জিনিস কোন নবীর দিকে কোন নবীর সময় একটু ছাড় দেওয়া হয়েছে কোন নবীর সময় ছিল হারাম পরে এটাকে হালাল করা হয়েছে এরকম কিছু আল্লাহ করিয়ে দেবেন তোমাদের রবির কাছ থেকে আমি পুরস্কার সুস্পষ্ট আয়াত নিদর্শন চিহ্ন নিয়ে এসেছি হওয়া তিও কাজে আল্লাহকে ভয় করো আর আমার হুকুমকে মেনে চলো যে কথা আল্লাহর পক্ষ থেকে বলি সেগুলাকে কবুল করো এই কথাগুলো তিনি কিছু বলবেন জন্মের পরে কিন্তু মেইন কথাগুলো তিনি বলেছিলেন কোন সময় যখন তিনি নবী হয়ে দাওয়াতে কাজ করেছেন এখন ইসাকে আল্লাহ তালা রব করে পাঠিয়েছেন উনি রব নাকি উনার ইবাদত করতে পাঠিয়েছে উনি নিজে বলছেন আল্লাহ আমারও রব তোমাদেরও রব দেখো আবার আমার এ সমস্ত কিছু দেখে পরবর্তী পর্যায়ে আল্লাহ আমাকে আমার ইসা আলাহিসাম জন্মের মায়ের গর্বে কিভাবে আসলেন পরে তিনি কিভাবে কথা বলবেন আল্লাহ আগাম বলে দিলেন এখন আমরা সুরা মারিয়ামে আসবো ষোলো থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে এখানে ঈশা আল্লাহ জন্মের পুরো বৃত্তান্ত আসছে এই কিতাবের মধ্যে মারিয়ামের কথা আপনি স্মরণ করেন যখন মারিয়াম একটু মসজিদের পূর্ব এলাকায় একটু আলাদা হয়ে থাকা শুরু করলেন ছোট বয়সে আরো লোকদের সঙ্গে একসঙ্গে না এবাদত করেছেন কিন্তু এখন বালেগা হয়ে যাচ্ছেন বা হয়ে আসছেন এখন ওনার একসঙ্গে আর তাদের সঙ্গে আলাদা তার এলাকা তার জন্য আলাদা হেজাব থেকে তিনি তখন হেজাবের মধ্যে ঢুকে পড়লেন আর তাদের সামনে আসেন না হেজাব তিনি সিঙ্গার করেন না সেগ্রেগেশন এসে যে জন্য মরিয়াম আলাইসালাম আল্লাহর হুকুমে এ চলে গেলেন এখন ব্যবস্থা হচ্ছে তাই না এখন উনি বড় হয়ে গেছেন হিজাব ভিতরে চলে গেলেন এখন আমি এক পর্যায়ে তার কাছে আমার রুফকে পাঠালাম আমার রুহ কে পাঠালাম আল্লাহ রুহ বলতে আল্লাহ কাকে মিন করেছেন জিব্রাইল আলা হচ্ছে সুরা এলাই সব কাদারে কি হয় ফেরত তারা চলে আসেন আর রুহ জিব্রঈ আলাহিসাম তাদের নেতৃত্ব দিতে দুনিয়াতে চলে আসেন বড় বড় কাজগুলো জমি মেদে আল্লাহ করান মারিয়ামের সামনে একজন পূর্ণাঙ্গ সুস্থ সুস্বাস্থ্য সম্পন্ন মানুষের সুরত ধরে আসলে ফেরেসটা মানুষের সুরত ধরে এসেছেন তার কারণ কি কোন জায়গা দেখছিলেন প্রথম হেরা গুহায় এসে ধরে বললেন চিপা দিয়া ধরলেন যে পড়েন একরা তিনি দেখিতে ভয় পাই গেলেন কি আসল আমার ধরে চিপে ধরছে তখন বলেন না যে আপনি নবী হয়েছেন কিছু বলেন নাই সময় দিয়েছেন ঘরে গিয়ে এই যে দেখছেন এতটুকু কি দেখলাম কোন কারণ নাই এত ভালো মানুষের আল্লাহ খারাপ কিছু পাঠাইছে নাকি আমার কাছে নিশ্চয়ই ভালো কিছু হবে তো নবী করিম সাল্লাহাম স্বয়ং ভয় পেয়ে গেছেন পুরুষ মানুষ আর এখানে তো মারি মারা মহিলা মানুষ তো আল্লাহ তালা যে ফেরস্তার রূপে পাঠায় ওনার ছয়শ পাখা খুললে পুরো পৃথিবী পুরোটা কাবার হয়ে যায় এই অবস্থা আসলে তো মরিম আল্লাহ ইসলামের অবস্থাই শেষ হয়ে গেল এই জন্য মানুষের সুরতে পাঠিয়েছেন তিনি আসলে? এখন তারপরে মানুষ দেখে ওই ভয় পাওয়ার কথা না যে জিনভূত কিছু না মানুষই দেখতেছি এই এক ভয় তো কাটলো কিন্তু আরেক এক ভয় তো আসছে সে ভয়টা কি সে ভয় কথা তিনি বললেন আমি আল্লাহ রহমানের কাছে যদি আল্লাহকে ভয় করো খবরদার আমার গায়ে হাত দিও না আরেক ভয় এসে গেছে একজন মহিলা সতর্থের ভয় চলে আসে তিনি মনে গোপন কোঠা এভাবে চলে আসলো কোন পুরুষ আমার ইজ্জতের কি অবস্থা হবে তার কোন অন্য কোন মতলব আছে কিনা সতী নারীদের কাছে এটা বিরাট জিনিস কোন পুরুষের সামনাসামি হয়ে গেলে খোঁজা আল্লাহ মাফ করুন কোন দুষ্কৃতিকারী যদি একজন চরিত্রবান মহিলার কাছে এভাবে চলে যায় তার জীবনে সবচেয়ে বড় সম্পদ সতীত্ব হারিয়ে যায় এটা তার সবচেয়ে বড় ভয় না স্বাভাবিক এবং নেককার মহিলাদের জীবনে এটা বিরাট একটা সবচেয়ে বড় কলঙ্ক সবচেয়ে বড় মানে কষ্টের কারণ হয়ে যাবে তো এরকম ভয় তিনি পেয়ে গেলেন আর বললেন আল্লাহকে ভয় করলে খবরদার তোমার কোন অন্যায় মত থাকলে তুমি আল্লাহকে ভয় কর আমার গায়ে হাত দিও না তিনি বললেন ভয় পেও না আমি আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা বাণী বাহক হিসাবে এসেছি তোমার জন্য আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন গোলামান জাকিয়া তোমাকে আল্লাহ একজন সুসন্তান করবেন একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তিনি তখন বললেন এখন বিশ্বাস করছেন ও আর ভয় নাই যে ইনি কোন ফেরেস্তা তো তার অন্য কোন থাকার প্রশ্ন না তিনি এখন নিশ্চিন্ত হলেন এখন আসলো যে সন্তান কিভাবে হবে আমাকে তো কোন পুরুষ স্পর্শ করেনি আমি কোন না যে প্রক্রিয়ায় সন্তান আসে আমার তারা কিছু ঘটেনি কিভাবে সন্তান হবে অব্বু কি হু আলাইহাইন তিনি তখন বলে এভাবেই আপনার রব বলে দিয়েছেন এই ব্যাপারটা আল্লাহর জন্য একেবারে সহজ সহজ কেমনি তাহলে কি বলি দেন কোন আপনাকে দিয়ে আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ তালার ক্ষমতার অপূর্ব নিদর্শন পৃথিবীর মানুষকে দেখাতে চান যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা বুঝার জন্যে শুধু মা বাবার মিলনের মাধ্যমে সন্তান আসে না আল্লা আপনার মাধ্যমে সন্তান এনে আল্লাহর ক্ষমতা নিদর্শন আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাতে চান আ আল্লাহ কি করবেন এটাকে আপনাকে ও সাতা মিন্ আপনার জন্য সন্তানটা একটা রহমতের কারণ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে ফেলেছেন আপনি কি আপত্তি করবেন আল্লাহ যদি ফায়সালা করে ফেলে বান্দার আপত্তি করার কোন সুযোগ আছে এই জন্য নবীকে আল্লাহ বাদাল বাদ আল্লাহ আপনি যখন কোন ফাইসলা করে ফেলেন সেটা মেনে নেওয়ার জন্য আপনি আমাকে তৌফিক দান করেন বা তার আপত্তি করা ঠিক না আল্লাহ করে ফেলেছে কিছু করার নাই আপনাকে মেনে নিতে হবে তিনিলেন আর তিনি অ্যাকসেপ্ট করে ফেললেন তিনি এখন গর্ব ধারণ করে ফেললেন কিভাবে গর্ব ধারণ করে কি কাজটা হয়েছে শুরু হলো কেমনে এই কথা এই আয়াতগুলোতে নাই একটু পরে অন্য আয়তে আসবে ইনশাল একটু অপেক্ষা করেন তিনি সন্তান প্রসব গর্ব করলেন এখন আস্তে আস্তে তিনি ফান্তাবাদান তিনি আরো গোপনে চলে আসেন ওনার সঙ্গে যারা আসতো দেখা করতো তাদের থেকেও তিনি নিজেকে হাইড করা শুরু করে দিলেন কোন মহিলা মানুষ ভিজিট করতে আসলে যেন ট্যার না পায় কম দেখা করেন আর শরীরকে ঢেকে ঢুকে রাখেন তাতে কেউ ট্যার না পায় যা তিনি গর্ভবতী হয়ে গেছেন কারণ সবাই জিজ্ঞাসা করবে কয়জনীকে বুঝাবেন সবাই তো এক কথাই বলবে আর কোন অপকর্ম করেছি এক পর্যায়ে তো সন্তানের গর্বের নয় দশ মাস নয় মাস যতদিন লাগে বেদনা চলে আসলো চলে টাইম হয়ে গেছে তিনি এখন সন্তানের ভিতরে থাকা ঠিক নয় কোঠার মধ্যে থাকা ঠিক নয় সেখান থেকে বেরিয়ে গেলেন পাশে দরজা খুললেই একটু জঙ্গলের মতো আছে একটু বাগানের মতো আছে সেখানে একটা খেজুর গাছের গোড়া পড়ে আছে ওখানে চলে গেলেন হেলান দিয়ে খেজুর গাছের পাশে বসলেন টায়ার্ড হয়ে গেছে কষ্ট শুরু হয়ে গেছে প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে হেলান দিয়ে থাকলেন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 এই সন্তান আসলে চিন্তায় তিনি এত কষ্টে পড়ে গেলে যে আল্লাহ এই সময় আসার আগে যদি আমি মরে যেতাম ভালো হতো আমার এই মুসিবত আর ফেস করা না অথবা আমার জন্মই না হতো আমি এই পরীক্ষা না আমি এখন কেমনে পার হবো হাইরে কি দুশ্চিন্তা মাথার মধ্যে পাশেই পায়ের নিচের থেকে আওয়াজ দিলেন ফেরেস্তা জিবরুলাম যে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আপনি প্রথম জিনিস সন্তান প্রসব করেছেন আপনার এখন অনেক কষ্ট হচ্ছে আপনার পিপাসা লেগে গেছে এই এখনই উনি ওনার পাখা দিয়ে অথবা পা দিয়ে একটু নাড়া দিয়ে পানির ফোয়ারা নিচে থেকে বের করে দিলেন আপনি আল্লাহর এই বরকতে তাজা পানি পান করেন ক্লান্তি দূর করেন আগে দিয়ে তুষাকে জানিয়া আর এই যে গাছের খির গাছের গোড়াটা আছে এটাকে ধরে নাড়া দেন তাহলে পাকা রসে টস টস খেজুর পড়বে এগুলা খান দুইটা জিনিস পানি একদম ফ্রেশ তাজা পানি ঝর্নার পানি আর এই তাজা টস টসে খেজুর এই দুইটা খান আপনার সমস্যা ক্লান্তি দূর হয়ে যাবে খেজুর গাছ কেউ কেউ বলেছেন যে নখলা বলতে বলা হয় খেজুর গাছের যে কাণ্ড গাছটা মরে গেছে কাটা পড়ে আছে বিশাল টুকরা এর মধ্যে তো খেজুর থাকার কথা না এই গাছ নাড়া দিলেও আল্লাহ রহমতে খেজুর পড়েছে আবার কোনো কোনো রেওয়াতে কেউ কেউ যে এই জন্য কোনো তাপসিড়ি এসেছে যে না ওই সময় খেজুরের সিজন ছিল ওই গাছের আসলে মরা গাছের কাণ্ড নয় বরঞ্চ তাজা গাছে খেজুর ধরা আছে তো তাজা গাছের খেজুর ধরা থাকলে ওই সময় গরমকালে খেজুর আসে জুলাই অগাস্টে তাহলে ডিসেম্বরে ঈশ্বার আসামে জন্ম হওয়ার কথা না এটা কন্ট্রাডেকশন হয়ে যায় এই ইনফরমেশন টিকে না আর কেউ কেউ অবশ্য যে গাছে কাণ্ড ছিল যাই হোক কিন্তু খেজুর গাছ ছিল এটা প্রমাণ এইটা ওজনটা বেশি তারপরে ওনাকে আল্লাহ বললেন আপনি খেজুরের গাছকে নাড়া দেন তাহলে খেজুর পড়বে আপনারা আর খেজুর গাছ দেখেছেন খেজুর গাছকে নাড়া দেওয়া যায় আর নাড়া দিয়ে কি খেজুর পারে নাকি এ বড়ই গাছ নাকি খেজুর গাছ নাম গাছে কোনটাই না এটা পারতে হয় গাছে উঠে আল্লাহ বলেন খেজুর গাছ নাড়া দেবেন পরশুতি মানুষ নাড়া দেওয়ার শক্তি আছে শরীরে। এখন আল্লাহ তালা আসলে ওনাকে গায়ে কুদ্রাতে খাওয়াবেন তবুও বলেন যে মানুষ তার যান দিয়ে একটু চেষ্টা করে উনি হয়তো এরকম করছেন আর কি আর চাষ টাস করে পড়ে গেছে আল্লাহ তালা চান যে বান্দা তার জোদ্দুষ সাধ্য আছে একটু করুক বাকি আল্লাহ তালা সব সবকিছু আল্লাহ কাছে প্যাকেট পাঠা দিলে তো বাঁধা একদম অলস হয়ে যাবে বাঁধা নুক দুনিয়ার মধ্যে সব তো প্যাকেট হয়ে আসবে আল্লাহের মধ্যে কোনো কষ্ট নাই দুনিয়ার মধ্যে একটু কষ্ট করে খাওয়া লাগবে তাই না তো এটা একটা শিক্ষা দুই নম্বরে হলো যে পানি মানুষের জন্য বড় নিয়াময়ালনা মিনাল মা হাই আল্লাহ পানি খেতে বললেন এই যে পানি দ্বারা আমি জীবন রাখি পানিটা খুব দরকার এই মুহূর্তে রসব বেদনার কষ্টে অনেক অনেক কষ্টে মানুষের কোন জিনিসটা সবার আগে লাগে পানি যেকোনো কষ্টে সবার আগে পানি খাবারের আগে আগে খাবার খাবার যাবে পানি আগে ঠান্ডা করতে হবে তাই না তাহলে আমরা বুঝলাম যে কোন কষ্টের মধ্যে খাবার দেওয়ার আগে কি দেওয়া দরকার পানি দেওয়া দরকার একটু একটুখানি এমনকি মরার সময়ও মরে যাচ্ছে দুনিয়া থেকে খাবার দিবেন না পানি দিবেন পানি তাহলে পানি সব সময় তো কাজের জিনিস আল্লাহ বলে আমি পানি দ্বারা মানুষের জীবন রাখি এরপরে খেজুর খেতে বলেন আঙ্গুর দিলেন না কেন অন্য কোন ফল ব্যবস্থা না কেন এই ব্যাপারে কিছু কোনো নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং রিসার্চে পাওয়া গেছে যে খেজুর হচ্ছে প্রসূতি যখন বাচ্চা প্রসব করে তার শরীর থেকে প্রচুর রক্ত হয় তাই না অনেক রক্ত যায় এই রক্তের কারণে তার অনেক এনার্জি চলে যায় তার শরীরে অনেক সুগারের মানে কমতি ঘাটতি ঘটে যায় ধনুষ্ঠকার রোগ সৃষ্টি হয়ে যায় অনেক রকম হয় এগুলোর থেকে সবচেয়ে বড় প্রটেকশন প্রসূতির জন্য যে মা গর্বদান করে তার জন্য খেজুর খাওয়ানোটা সবচেয়ে বড় প্রেসক্রিপশন আমরা এগুলা কয় জনে আমল করছি খুব কম লোকে আমল করেছি যাদের এরকম সম্ভাবনা আছে ঘরের মধ্যে খেজুর কিনে রাখেন এবং রোতাবান জানি ইয়া তাজা রোতাব মানে হচ্ছে নরম খেজুর টস টসে শুকে গেলে ওটাকে রোতাব বলে ওটাকে তামার বলে ওর মধ্যেও ফাইতাবিন কাজ যারা করে তারা প্রসূতিদেরকে খেজুর খেতে বলে খুবই ইফেক্টিভ এমনকি বাচ্চার মুখে তাহনিক করানোর জন্য এটা একটা সুনত যে বাচ্চা জন্ম হওয়ার পরে তার মুখে একটু মিষ্টি জাতীয় জিনিস একটু খেজুর একজন দিনদার লোকের একজন আলেমের এক এরকম লোকের বুজুগ লোকের জিবাতে লাগিয়ে তার লাগানোটা মুখে দিলে বাচ্চার একটু একটু সুগার জীবাণা থেকে আসবে এটা বাচ্চার জন্য এটা আর একটি রিসার্চ হয়েছে যে এই সময় এই সময় বাচ্চাদের সুগার লেভেল খুব লো থাকে আর এই এতটুকু একটু তাহানিক কারণে সুগার লেভেলটা বেশ হাই হয়ে তাদের জন্য অনেক এনার্জির কারণ হয়ে যায় আল্লা বিদিক থেকে অনেক ফায়দা আছে আল্লাহ তালা ওনাকে বললেন যে তুমি কি করো পানি খাও বা জিবালাম আল্লাহর পক্ষে পানি খাও ঝর্ণা থেকে আর খেজুর খাও আরো কি করবে ফাঁকুনি হয়ে আসে সেই বাচ্চাটা কেমন হবে বলেন তো দেখি এমনিতে মায়েরা প্রসব বেদনায় জানটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা আহারে দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় কষ্ট আর কিছু আসে কিনা এত কষ্ট মেয়েদেরকে সাফার করতে হয় আর সেই যে এই এত সফার করা মহিলা যখন হয় মনে করে আর জীবনে বাচ্চা নেবো না আমি আর জীবনেও না এইরকম চিন্তা করি বসে তখন জানে এত কষ্ট আর যেই বাচ্চাটা চলে আসে নার্সে বা দায়ী যে আছে বাচ্চাটাকে আমি তার কাছে নিয়ে দেখা চেহারা দিকে দেখে সব ভালো ওই মায়ের মুখে তখন হাসি চলে আসে মুখে তখন হাসি চলে আসে এত কষ্টের কথা এই মুহূর্তেই ভুলে গেল আল্লাহ কি নিয়ে তো আল্লাহ করে কোন দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি এখন দুশ্চিন্তা তো নাই কিন্তু মানুষ তো ধরবে এই বাচ্চা পালা কর এটার জবাব কি এই জবাবে ফেরিস্তা বলেন আর এখান থেকে যাবে যাওয়ার পরে যখন তোমার কোলে বাচ্চা দেখবে লকেরা যখন কোনো মানুষ কথা বলতে আসবে কি ঘটনা কি হলো ব্যাপার কি ফাকুলি তুমি বলবে ইশারায় ইনি নাজার তুলিন রহমানে আমি নফল রোজা নিয়োগ করেছি আল্লাহ কাছে। আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না তা আপনারা বলবেন যে তো রোজা রাখলেন কেন উনি তো খাইলেন আর এই হালতে কি রোজা রাখা যায় নেফাসের হালতে রোজা রাখার কথা না যাই হোক এটা দুই রকম হইতে পারে রকম হতে পারে যে এটা ওনার নেফাসের মুদ্রত পার হওয়ার পরে তিনি বের হয়ে আসছেন তার আগ পর্যন্ত তিনি নিজেকে কক্ষের মধ্যে রেখে দিয়েছেন অথবা হতে পারে যে ওই তুমি বলবা আমি রোজা রেখেছি তো রোজা রাখলে কি কথা বলা যাবে না ফালান এনসি আজকে যার কারণে রোজা রাখার কারণে আমি কোনো মানুষের সঙ্গে আজকে কথা বলতে পারবো না ইশারা এটা বুঝাই দেবা রোজা রাখলে কি কথা বলা যায় না কি বলেন বলা যায় না বলা যায় তো উনি এই কথা বললেন এই ব্যাখ্যায় তার সিরে এসেছে যে ওই শরীয়তে ওনাদের জামানায় রোজা রাখলে যেমন খানা করা যেত না রোজা রাখলে কথা বলাও যেত না আল্লাহ আমাদের রোজাকে কত সহজ করে দিয়েছেন তাহলে আজকে ইশারা বলবেন যে আমি কথা বলবো না কথা না বললে কি লোকেরা ছাড়বে কবি হ্যাঁ আর বুদ্ধি নেই তোমার অপকর্ম ঢাকার জন্য রোজা রাখছো না কথা বলা লাগবে না সেটা জবাব কি হবে আসতে নিয়ে আসলো তার লোকদের কাছে তারা দেখেই বলে হে মারিয়াম তুমি অত্যন্ত কলঙ্কজনক কাজ করলে বড়ই মুনকার কাজ করলে প্রচন্ড খারাপ কাজ করলে তুমি এমন কাজ তুমি করলে বোন তোমার পিতা কোনো খারাপ মানুষ তো ছিলেন না আর তোমার মাওতে এরকম বেশ্যার মতো কোন কাজ করেননি কোনোদিন ইন্নার হারুন কে হারুন ছিল বাড়িতে মাখতেছে আরেক লোক আরেক ছেলে যিনি খুব এবাদত করতেন তার এবাদতের সবাই মুখোমুখি ছিল তোমার মাও একজন ভালো মানের সিলেখ অন্যায় অপকর্ম জীবনে করেন নাই আর তুমি এত বড় কাজ করলে আল্লাহ হুকু জিবুল্লাহাম বলেছিলেন এরকম কিছু বললে আপনি ইশারা করবেন বাচ্চার সঙ্গে কথা বলতে তিনি বললেন ইশারা করে বললেন বাচ্চা সঙ্গে কথা বলেন আপনারা বাচ্চার সঙ্গে কথা বলেন তারা বলল যে এই যে ব্যক্তি কোলের মধ্যে আছে কেবল জন্ম হয়েছে আতুর ঘরের বাচ্চা এই বাচ্চার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো সে কি আমাদের কথাগুলো তুলতে পারবে তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে উঠলেন কলা ইন্দুল তখন তিনি বলে বসলেন মুখ খুলে গেলে একদম সুস্থ মানুষের মতো প্রাপ্ত বয়স্কের মতো কথা বললে আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন নাকি আমি আল্লাহ কি বললেন নাকি আমি আল্লাহর বেটা না কি বললেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে সাধারণ মানুষের মত সৃষ্টি করেননি বিশেষ কায়দা করেছেন বিশেষ দায়িত্বের জন্য করেছেন ওয়া আলানী নিয়া আল্লাহ তালা আমাকে কিতাব দান করবেন আল্লাহ তালা আমাকে অ্যাডভান্স সব বলে দিয়েছেন আল্লাহ তালা আমাকে মোবারক করেছেন পবিত্রতা দান করেছেন বরকত দান করেছেন যেখানে আমি থাকি আমাকে আল্লাহ বরকতের মধ্যে রাখবেন আর আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন আমি সময় মতো হবো ঠিক মতো নামাজ পড়তে জাকাত দিতে যতদিন আমি বেঁচে থাকি আর আমি যেন আমার মায়ের প্রতি সব সময় ভালো আচরণ করি মাকে যেন কখনো কষ্ট না দেয় আর আল্লাহ তালা আমাকে তাকব্য অহংকার গর্বকারী আর দুশ্চরিত এবং দুষ্কর্মকারী হিসেবে আল্লাহ আমাকে পাঠান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সালাম আছে যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমি মরে যাব আল্লাহ আল্লাহ সালাম দিয়ে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং যখন আমার আবার হাসির মায়ের পুনরায় উত্থিত হব সালাম এর মাধ্যমে আল্লাহর সালাম পেয়ে আমি আল্লাহর কাছে আসবো এইটাই হচ্ছে যার বিষয়ে তারা বিভিন্ন রকমের বাদানুবাদ তর্ক বিতর্ক এবং শোভা সন্দেহ অবিশ্বাসের কথাবার্তা বলছে প্রশ্নই আসে না যে আল্লাহ নিজের জন্য একজন সন্তান বানাবেন একজন সন্তান আল্লাহ লাগবে এই প্রয়োজনের তিনি অনেক পবিত্র এই সমস্ত ঊর্ধ্বে তিনি যখন কোন বিষয়ে ফায়সলা করে ফেলেন তখন তিনি শুধু বলেন কুন হয়ে যাও ফায়াকুন আর সেটা হয়ে যায় এই কথাগুলো কে বলছেন ঈশা আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ ঈসা কথাগুলো আমাদেরকে বলে শুনেছেন আল্লাহ হচ্ছেন আমার রব এবং তোমাদের রব সে আল্লাহর ইবাদত কর এটাই হচ্ছে পরবর্তী পর্যায় ঈশা দুনিয়া থেকে চলে যাওয়ার পরের ঘটনা বলা হচ্ছে কি হলো তাদের মধ্যে বিভিন্ন ইসা কি জিনিস কেউ বলে ইসা দারদ সন্তান আর কেউ বলে ঈসা আল্লাহর পুত্র অন্যায় কথাবার্তা এই সমস্ত অন্যয় কথা যারা বলে তাদের জন্য কাফেরদের জন্য সেদিন হাসের ময়দানে অত্যন্ত কঠিন ভীষণ খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে ওনার জন্ম কিভাবে হল সেই কথা অন্যায়ত এসছে এই মহিলা যিনি আসন ফর যিনি তার সতীত্বের হেফাজত করেছেন যার লজা স্থানের হেফাজত করেছেন পক্ষ থেকে তার মধ্যে ফু দিয়ে আমাদের পক্ষ থেকে রু ঢুকিয়ে দেওয়া হল কিভাবে তারপরে এসছে জিবরুল আল্লাহ সাল্লাম আমার সঙ্গে কথাবার্তা বলে যে পুরুষের সুরত আল্লাহ ফেসলা করে ফেলেছেন তখন তিনি বলেন যে আপনি রেডি হয়ে যান তিনি এমনি করে কথা বলে ওনার এই যে গায়ের মধ্যে জামা ছিল এই একটু সামান্য ফাক ছিল একটি ঢুকল আয়াল নীলাল আর এভাবে আমি তাকে মারিয়ামকে আর তার সন্তানকে সারা বিশ্ববাসীর জন্য তারা কি করেছে এই রুহটাকে তারা বিভিন্ন তরিকায় ব্যবহার করেছে সেটার কথা একটু পরে আসছে এখন এই যে গর্ব ধারণ করলো তারা তারা সন্তান আসলো তারা ইফতলাফ করলো ইহুদিরা তখন বিশেষ করে তারা বলল তারা নবী ইসা আল ইসলাম পরে নয় যখন হয়ে দিলেন তখন তারা বললো আরেক নবী হয়েছে এই তো যারা সন্তান কেমনে বলে যে মারিয়াম যখন এবাদত করতে ওইখানে ইউসুফ আর নাজার নামে একটা ছিল সে এবাদত করতে আর দুইজনে খাতির করে তারা তাদের মিলামিশার সম্পর্ক হয় এর কারণে ইউসুফ আর নাজারের সন্তান তার প্যাটে এসেছে সেই হল পিতা এবং এটা দারদ সন্তান তাহলে এইটা হল এই তাদের তোহমত আল্লাহ থেকে রুফটা কেমনি এসেছে আল্লাহ তালা বিনা পিতা সৃষ্টি করে প্রমাণ চেয়েছেন কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করল না আল্লাহ তালা অন্য আয়ত এবার বলছেন সুরা ইমরানের আলে ইমরানের বিজ্ঞানসম্মত ভাবে আল্লাহর পক্ষ থেকে বিশ্লেষণ করে যেকের নসিহাতের শিক্ষামূলক কথাগুলো আসছে সে কথাগুলো কি আদম আলাহামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন কোন জায়গা থেকে মাটি থেকে আদম আলাহামের বাবা ছিলেন মা ছিলেন একজনও নাই যার মা বাবা দোনোজন ছাড়াই সৃষ্টি করতে পারেন আর ইসা আলাহামের কমপক্ষে তো মা আছে কোনটা সৃষ্টি করা আল্লাহ আল্লাহ কঠিন না কিন্তু দুনিয়ার মানুষের হিসাবে চিন্তা করে যার দুইজনের একজন আছে তার তো কিছু সহজ হওয়ার কথা যদি আল্লাহ তালা আজম আল্লাহিসকে বিনা পিতা মাতায় সৃষ্টি করতে পারেন তাহলে পিতা ছাড়া মা তো আসেন এটা তো আরো ইজি হওয়ার কথা তোমাদের বিশ্বাস করতে এই ব্যাপারে তারা যেন সে মালাঙ্কনকারী না হয় ঝগড়া না করে বিতর্ক না করে এবং শোভা সন্দেহ না করে আনা সাু সুম মানাব তাহেল সুম আনা বাহিল ফানা জলনা আনা তাল্ল হি আলাল ক্যা দেবিন এই কথাগুলো শোনার পরে যারা এর পরেও এলমের এই সুন্দর কথাগুলো আসার পরেও হে নবী কোরআনে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি এগুলা শোনার পরে কেউ যদি আপনার সঙ্গে খামাকা ঝগড়া করে বিতর্ক করে তর্ক বিতর্ক করে কি বলেন বিনা পিতায় সৃষ্টি হয়েছে এইসা এটা কি এমনি হইল নাকি আল্লাহ তার পিতা এরকম ঝগড়া করা শুরু করে দেয় তাহলে আপনি বলেন এক কাজ করেন এখন মোবাহলা ডাক দেন মোবাহলা করেন চ্যালেঞ্জ করেন মোবাহ্লা দিনা তৈবা নবী করিম সালাম যখন এই নবুতের দাওয়াতে কাজ ছড়িয়ে দিলেন ইহুদ্দিনের দিকে দিকে তখন নাজরান এলাকায় সৌদি আরবের একটা অঞ্চল এখন সেখানে লোকেরা খ্রিস্টান ছিল তাদের কাছে তিনি চিঠি লিখে পারে দাওয়াত দিয়েছেন তাদের একটা প্রতিনিধি দল আসলো আচ্ছা বলে এক নবী আসছে আমরা তো এক নবীর উম্মত ইসা আল্লাহ উম্মত সেখানে দাওয়াত কেমন নবী কি সমাচার আলাপ আলোচনা করতে তারা আসলো বিরাট একটা দল আসলো তারা ছিল প্রায় ষাট জন ষাট জনের একটা দল আসলো ছোট মোট দল নাকি ষাট জন ওখানে ছিলেন অনেক কথা কথাবার্তা তারা বারবারে বারে প্রশ্ন করলেন এই ষাট জনের মধ্যে তার মধ্যে চোদ্দ জন সিন লিডার বাকিরা ফুডসোলজার মানে সাধারণ এই আবার চোদ্দ জনের মধ্যে তিনজন হলেন কথাবার্তা হলো এরপরে তারা ইসা আল্লাহ সম্পর্কে বললেন যে না দুনিয়ার সব মানুষ একরকম সৃষ্টি উনি পিতা ছাড়া সৃষ্টি হলেন আর এটা নিশ্চয়ই আল্লাহ তালাই করেছেন আল্লাহ তালা তার পিতা এইভাবে তারা কথা শুরু করে দিল তো আল্লাহ তালা সুরাল ইমরানের শুরুতে কতগুলো সুরান করলেন প্রায় আটানো তেরাশিটা সুরা তার মধ্যে এখানে অনেক কথাবার্তা হলো এখন তারা তারপরে তারা মানে না তো আল্লাহ বলে দিচ্ছেন যদি না মানে এখন বলেন ফাইনাল বলেন যে আমি আমার ছেলে মেয়ে আমার পরিবারকে নিয়ে এই মাঠের মধ্যে দাঁড়াবো এক পাশে আর তোমরা তোমাদের স্ত্রী পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে সবাই নিয়ে একসঙ্গে দাঁড়াবা বা তারা যেখানেই থাকুক বলবা যে আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবারকে আল্লাহ আপনার সামনে সোপোর্দ করলাম আর আমি আমার ছেলে মেয়েকে আল্লাহ আপনার কাছে সোপোর্দ করলাম করে আল্লাহ যারা হকের উপরে থাকে তাদেরকে সাহায্য করেন আর যারা মিথ্যা দাবির উপরে আসে আল্লাহ তাদেরকে লানত করে এখনই হালাক করে দেন দুই দু এখন চলে যাব তিনি চ্যালেঞ্জ করলেন এখন চ্যালেঞ্জ শোনার পরে তারা কি করল? ওদের মধ্যে এই তিনজনের মধ্যে লিডার কেসেমের আছে ওকে এই তিনজনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল আক আল আকেব আবদুল মসিহ মাসির বান্দা আল আকেব তার নাম সে বলল ইয়ামা সারান্না সহ আলিম তুমা মুহাম্মদ আল্লাহ নবী মুলসাল এতদিনে এই তিন দিন এখানে থেকে যা দেখলাম কথাবার্তা বললাম তোমরা তো সবাই কনফার্ম হয়ে গেছো যে ইনি আসলেই কিন্তু হকনবী আর জেনে শুনে এখন যদি আমরা তাকে ইমান না আনি বিশ্বাস না করি আর তার চ্যালেঞ্জের জন্য এখন ময়দানে দাঁড়িয়ে যাই তাহলে মনে রাখবা আমাদের বড় কোনোটা বাকি থাকবে না ছোট কোনোটাও বাকি থাকবে না আর কোন সন্তান আমাদের জমি গোষ্ঠী জ্ঞাতি কিছু থাকবে না সব হালাক হয়ে যাবে আল্লাহর গজবে সব শেষ হয়ে যাবদার এই চ্যালেঞ্জের সারা দিলে কিন্তু মুসিবত আছে এখন হয় তার প্রতি ইমান আনতে হবে আর যদি মনে করো যে ইমান আনলে তো আমাদের দাঁড়িয়ে সব শেষ আমাদের ধর্ম কর্মসা বাণিজ্য যা কিছু ঠিকমতো সাজিয়ে রাখছি কিছু ঠিক থাকবে না সব বরবাদ হয়ে যাবে দুনিয়া শেষ এর কাছে সব সাড়া দেওয়া লাগবে আমরা যে মাল তাল কামাই করার ব্যবস্থা আছে সব বরবাদ হয়ে যাবে এটা ছাড়া যাবে না তাহলে এক কাজ করা তার সঙ্গে চ্যালেঞ্জে গিয়ে লাভ নেই চ্যালেঞ্জের দরকার নাই আমরা একটা চুক্তি করি শান্তিপূর্ণ সহাবস্থানের আপনার সঙ্গে আমাদের যুদ্ধ হবে না তারপরে এই কথা দিলে নবী করেন বললেন যে আপনারা কিছু আমরা আপনি একজন বিশ্বসার লোক একজন পাঠিয়ে দেন আমাদের ওখানে থাকবে আমরা তাকে আপনাকে দেবো পৌঁছাই দিবে তিনি তখন আবু হাদিল উম্মাকে পাঠালেন তিনি তখন সেখানে চলে গেলেন তাহলে তারা এই আর চ্যালেঞ্জ নিল না এই চ্যালেঞ্জ আমি আপনাদেরকে একবার বলেছিলাম আবার বলি যে বাংলাদেশে প্রায় পঁচিশ ৩০ বছর আগে তিরিশ বছর হবে প্রায় এমসি কলেজে সিলেটে গিয়েছিলেন ইউরোপ থেকে বেশ কিছু পাদরির দল তারা সেখানে গিয়ে ইংলিশের প্রফেসরদেরকে লেকচার দিচ্ছেন খ্রিস্টানিটি সম্পর্কে সেখানে একজন প্রফেসর ছিলেন কবি কি নাম জানি আফজাল কবি আফজাল না হ্যাঁ কি নাম জানি পুরো মুনি মিনতে গাল করছেন মারা গেছেন এখন এম সি কে কবি আফজাল হোসেন না আফজাল সামথিং এরকম নাম তিনি কবিও ছিলেন সাহিত্যিক ছিলেন তো তিনি ওখানে ছিলেন কারণ কি করা যায় কিন্তু ওনার পড়া আছে উনি খুরমা খেজুর না আমি এখনই চ্যালেঞ্জ দিচ্ছি তিনি বললেন যে শোন তোমরা যদি হকের উপরে থাকো না আমরা হকের উপরে আসি প্রমাণ পেতে চাও তাহলে চলে এখন কলেজের মাঠে চলে যাই আমরা মুসলমানরা একদিকে থাকবো আর তোমরা আর আল্লাহ আল্লাহ আমরা যারা হকের উপরে আসি তাদেরকে সাহায্য করেন যারা মিথ্যা ধর্ম নিয়ে আলোচনা করছি আপনার গজব নাজিল করে এখনই আমাদেরকে হালাক করে দি দেখাই দেন চলো এই কথা শোনার পরে ল্যাস গোটাইয়া বাইরে চলে গেছি আল্লাহাল ঈসা আলাহিসের এই প্রসঙ্গে ঈশা প্রতি ইমান আনা কত বড় নিয়ামত এবং ঈশাআ আলা আল্লাহ ছেলে নয় তিনি আর যদি ছেলে হিসাবে বিশ্বাস করে তাহলে কত বড় অন্যায় কথা ঈশা আলা ব্যাপারে পরবর্তী পর্যায়ে তারা ঝগড়া করলো তারা বললো বললো ই জানিয়া সে জেনার কারণে সৃষ্টি হন্তান তার সন্তান আর খ্রিস্টানদের অনেকে বলল হুয়া ইবন তিনি আল্লাহ আর তার সত্যিকার পরেই ছিল তারা কি মনে করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ও রাসুল তিনি আল্লাহ এবং আল্লাহ আল্লাহ বান্দা এবং তার রাসুল ও ইবনু আমাতিহি একজন বাঁধি মারিয়ামের সন্তান ও কালিমা তুহ আল তাহা ইলাম যে কালিমা কুনিয়ামেপ করেছিলেন তারাই একমাত্র অন্যায় কথা বলছে এবং ইসা আলাহামকে আল্লাহ তালার যে সৃষ্টি এরকম রুহ এবং আল্লাহর বান্দা এবং এটা মানলে এই বিষয়ে একটা সুন্দর জোয়া এসেছে সহি রাসুল্লা সাল্লাহ শরিক আল্লাহ যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ নাই তিনি এক তার কোনুল ইস আলাম আল্লাহর বান্দা এবং তার রাসুল ও কাল ইমাতাম তিনি আল্লাহর পক্ষ থেকে নিক্ষিপ্ত হওয়া একটি বাক্য এবং একটি শব্দ তার মাধ্যমের সৃষ্টি হয়েছে পকে ফুকে দেওয়ার নাম হক এই জান্ন আল্লাহ আমাল এই দোয়াটা আমল করলে নিয়মিত আল্লাহ তালা তাকে জান্নাতে ঢুকাই দিবেন তার আমল যাই থাকুক না কেন অন্ন হাজি মিন আবু আবুল জান্ন জাননাতে আত্মার ওয়াদার যেটা দিয়ে সে ঢুকতে চায় ঢুকে যাবে এই দোয়াটা যেমিত এখন ঈশা আলা পরবর্তী পর্যায়ে কিভাবে আল্লাহ আল্লাহাদ আল্লাহ বলছেন সুরা মারিয়াম নব্বই থেকে অষ্টআশি থেকে নব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত অকাল উত্তাখাদার রহমান ওয়ালাদা লাকি তুমশাই আন ইদা তারা বলা শুরু করে দিল যে আল্লাহ একদম সন্তান গ্রহণ করেছেন আল্লাহ একদম সন্তান হয়েছে আরো জিবা লুহাদা আল্লাহ সন্তান এই কথা বলার কারণে এত খারাপ জিনিস এত খারাপ কথা এই কথা শুনে আকাশ মনে হয় যেন কষ্টের কারণে ভেঙ্গে চৌচির হয়ে পড়ে যাবে এত খারাপ কথা আর জমি যেন ফেটে চৌচির হয়ে যাবে আর পাহাড় যেন মানে নিজে গুড়ো হয়ে যাবে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে এই কথা সহ্য করা মত না এত অসহ্যর কথা মানুষ কেমনি উচ্চারণ করতে পারে রহমান যে আল্লাহ রহমান তার জন্য তিনি একদম সন্তান ডেকে নিয়েছেন একদম সন্তান জোগাড় করেছেন রহমান আল্লাহরই নয় কখনোই সমুচিত নয় তিনি তার একদম সন্তান দিবেন প্রশ্নই আসে না আকা জমিনে যা কিছু আছে সব সব তো আল্লাহর গোলামই করছে সব তো আল্লাহর গোলাম সব আল্লাহর কন্ট্রোলে হুকুমে আছে আল্লাহ একজন হঠাৎ করেছিল যারা এই কথা অন্যায় কথা বলে তাদের লিস্ট আল্লাহ তৈরি করে রাখছেন তাদের লিস্ট আল্লাহ লিখে রাখছেন তাদেরকে গোলে গোনে রাখছেন তারা সবাইকে আমাদের দিন একলা একলা আল্লাহর কাছে আসবে এই কথার জবাব দেওয়ার জন্য কোথায় পেয়েছিল আমার সন্তান প্রমাণ দাও অন্য আয়াত আল্লাহ বলেছেন খবরদার তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করোনা আর আল্লাহ ব্যাপারে কথা বলতে হক ছাড়া অন্যায় কিছু বলোনা খবরদার ইন্ন মাসি হইসাব আল্লাহ মাসি ইস আলসালাম তিনি মারিয়ামের সন্তানের ছেলে আল্লাহ ছেলে না আল্লাহর পক্ষ থেকে এই রুখ কে ফু দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর প্রতি ইমান আনো আর সমস্ত নবীদের প্রতি ইমান আনো ও আর জনের কথা বলো না তিনজন ত্রিতত্ত্ব ট্রিনিটি এটা বলো না তাহু আল্লাহ এই কথা বলা বন্ধ করো তোমাদের জন্য কল্যাণ আছে আর বন্ধ না করলে মহা ক্ষতি আছে ইননাম আল্লাহ তো শুধু মতো এক আল্লাহ এক মহাবুত শুভা না হু আইয় আল্লাহ আল্লা তিনি অত্যন্ত পবিত্র যে তার একজন সন্তান হয়ে বলবে আসমানিসাবে যথেষ্ট সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার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 সবসময় আধুনিক তোমরা তিনজন জন তারা বলে তিন দিনটা মিলে কি আরবি আল্লাহ দিকে ইঙ্গিত করে সন্তান বলতে ইসা আল্লাহ ইঙ্গিত করে আর তিন নম্বর হচ্ছে রুহল কুদুস রুহুল কুদুসের তর্জমা হচ্ছে হোলি গস্ট। তাই না ওলা তাকুল e teen বলো না এই তিনকে ইংলিশ বলে ট্রি Trinity. আর ট্রিনিটির ব্যাখ্যা ইংলিশ ডিকশনারিতে The Union of Uh, three persons. Tīn zonur yakta union. Tīn zonur mili yakta zinish. Whole zinish. Tīn zonur mili yakta. Okay. The father, pita, son, chale, and holy ghost, the holy spirit. Okay. In one godhood. Tīn zonur mili yakta ilahiyat. Ita ki zinish. এখন অনেকেই এখানে আসে ইসলাম কবুল করার জন্য বলে যে ইসলাম কবুল করেন কেন কি ঘটনা বলে আমরা তো এরকম তিনটা বিশ্বাস করতাম তো আমি বারবার জিজ্ঞাসা করি আমার বুঝাই দেন তে বুঝাইতে বুঝাইতে কতক্ষণ পরে বলে যে আর এই বেশি বুঝানোর কিছু নাই আর উনিও বুঝলেন না আমার বুঝাবেন কি তখন প্রশ্ন আসলো যে না আসলে তো ডাল মেকু কালা হয় বিরাট প্রশ্ন এটা প্রশ্ন খুঁজতে খুঁজতে ইসলাম আবিষ্কার করে ফেললাম তো এরকম ভাবে তিন জিনিসের জিনিস আবার কোন সময় তারা বলে তিন জন্ম হচ্ছেন একজন আল্লাহ একজন ঈশাআসাম একজন হয় তিনটা মিলিয়ে এক আল্লাহ কেমন হয় যার ফলে এখন তিনটা মিলিয়ে একটা করতে গিয়ে গিয়ে গিয়ে এখন আর আল্লা নাই এখন একমাত্র কিছু চাইতে হলে ঈশা চাওয়া লাগবে তিনি ভালো করবেন তিনি ধন সম্পদ দিবেন তিনি অসুখলে ভালো করবেন সবকিছু ওনার কাছে এখন চাওয়া হয় তাদের তো আল্লাহ তালা এই জন্য বলেছেন তিন কোন জিনিস নাই কুলহু আল্লাহ আহাদ আল্লাহ তিনি এক অদ্বিতীয় আহাদ আর ওয়াহে পার্থক্য আছে ওয়াহেদ মানি এক আহাদ মানিও এক কিন্তু ওয়াহেদ মানি এক অদ্বিতীয় না একের পরে কি আছে দুই দুইয়ের পরে কি আছে তিন আর যখন আহাদ বলেন তখন আর দুই তিন কিছু নাই এই জন্য সুরা এখলাস বলা হয়েছে যে একদম পিউরিফাই করা একেবারে খাঁটি করে আল্লাহর মানে একত্রবাদ প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে সুরা এখলাস লামিয়ালি দোলামিউল তিনি সৃষ্টি করেন তিনি কাউকে জন্ম দেন নেই কেউ তাকে জন্ম দেন নাই তিনি সবাইকে বরং সৃষ্টি করেছেন তো আল্লাহ তারা সুরা নিসা আরো বলছেন তাদেরকে ঘনিষ্ঠ তারা কেউই আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে কখনো দ্বিধা দন্দে থাকে না কখনো তাদের আপত্তি নেই কখনো তারা দিমত পোষণ করে না কখনো তাদের লজ্জা হয় না যে আমি আরেকজনের ইবাদত করব কেন এই গর্ব অহংকার তাদের নাই তারা আল্লাহর ইবাদত করার জন্য এক পায়ে খারাপ কেউ যদি আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নিজের গর্ব অহংকার দেখা নিজের বরাত্ম জাহির করতে চায় আর গর্ব অহংকার প্রদর্শন করে তাহলে আল্লাহ তালা সবাইকে আল্লাহর সামনে একদিন জমায়েত করবেন এর হিসাব নেবেন এরপরে আল্লা আসছেন এখন সুরালে আর তারা বলে যে আল্লাহর সন্তান হয়ে গেছে একজন আল্লাহ একজন সন্তান গ্রহণ করেছেন তিনি কত পবিত্র এইগুলা থেকে বরঞ্চ আসমান জমিনে যা কিছু আছে সবই তারই মালিকানায় তার অধীনে সবাই তার কাছে মাথা নত করে ইবাদত করে আসমান তিনি প্রথম সৃষ্টি করেছেন তার আগে কেউ সৃষ্টি করেন কোনো ছিল না আর যখন তিনি কোন কাদের ফয়সলা করেন তিনি শুধু বলে দেন হয়ে যাও আর তখন হয়ে যায় সুবাদ তিরিশ নম্বর আয়তাল্লা তালা বলেন অকোন্লাহ বললো ওজাই হচ্ছেন আল্লাহর ছেলে আর খ্রিস্টানরা বললো মাসি হচ্ছেন আল্লাহর ছেলে এটা তাদের মুখের কথা দাবি মাত্র তাদের পূর্বে যারা কাফের হয়ে গিয়েছিল তাদের কথাগুলোকে তারা উচ্চারণ করছে বারে বার রিপিট করছে মাত্র আল্লাহ তাদেরকে ধ্বংস করুন কত অন্যায় তোমত অন্যায় অপবাদল যে আল্লাহ হচ্ছেন মাসি ইবন মারিয়াম তিনি আসল আল্লাহ আল্লাহকে ইলার আসনে ঈশা আল্লাহ সালামকে নিয়ে বসিয়েছে এই কাজ যারা করল তারা কুহুরি করল বসল পিনা ভাই হুমা ইয়াল কদির আপনি বলে দিন হে নবী মোহাম্মদ জানিয়ে দুনিয়ার মানুষকে যে সেদিন যদি আল্লাহ কোনো সময় চান মাসি মারিয়ামকে ইসল আল্লাহ মা কেও যদি আল্লাহ কোন সময় ধ্বংস করতে চান আজাব তাদেরকে শেষ করে দিতে চান দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ আল্লাহ করে দেন কে আছে তাদেরকে এটা ঠেকাবে কেউ নাই আর আঁকার জমির সমস্ত মালিকানা আল্লাহর হাতে এর মধ্যে এই দুটোর মধ্যে যা কিছু আছে তিনি যা চান তা সৃষ্টি করেন সকল কিছুর উপর তিনি ক্ষমতা রাখেন সুরাল আবার আল্লাহ বলছেন তারা নিশ্চয়ই কুফরি করল যারা বলে আল্লাহ হচ্ছেন মারিয়ামের সন্তান ঈসা হচ্ছেন আল্লাহ অকল আল মাসি হিয়া বানী ঈশ হি ও রব ইন ও সর মাসি ইস আলসালাম স্বয়ং কি বলে গেছেন শুন তিনি বলেছেন হে বনি ইসরাইল আমার রব এবং তোমাদের রব আল্লাহ একমাত্র তাঁর ইবাদত করো তিনি আরো বলে গেছেন যে ব্যক্তি আল্লাহ কাউকে শরিক করে তাহলে আল্লাহ তার জন্য আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আর এই জালিমদের জন্য কোন সাহায্যকারী কেউ থাকবে না নিশ্চয় তারা কুফুরি করলো যারা বলল আল্লাহ হচ্ছেন তিন জনের একজন ছাড়া আর কোন তারা যে অন্যায় কথা বলে এটা বলা বন্ধ না করলে কাফেরদের উপরে অনেক কঠিন আজাব চলে আসবে তারা কি এখনো তো অবাক করবে না আল্লাহর কাছে আর অন্যায় থেকে সিরে থেকে আল্লাহ তাহলে এখনো গাফুর এবং রাহিম আছেন। সব মাফ করে দিবেন অনেক দয়া করবেন রহমত দেবেন কানায় কুানোর মাতুন মাসিক তিনি একজন রসুল ছাড়ার কিছু না তার আগে এরকম অনেক রাসুল দুনিয়াতে আসছেন এবং চলে গেছেন আর তার মাও একজন অবশ্যই অত্যন্ত উঁচু মানের খুব হাইয়েস্ট লেভেল এর মহিলা তারা দুইজনে মাবুদ হওয়ার কোন জায়গা দখল কিভাবে কথাগুলো আয়াতগুলোকে পরিষ্কার করে করে বর্ণনা করছি বয়ান করছি দেখুন তারপরেও তারা কিভাবে অন্যায় কথা আমার দিকে চালিয়ে দেয় এখন আসেন এই কথা ঈসা আলাহ সালাম দুনিয়াতে বলে গিয়েছেন কিনা তিনি করবি আল্লাহ তালা সামনাসামনি বসাবেন হাঁসের ময়দানে সবাইকে রাখবেন আসো যারা বলছ ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহর সন্তান আর তার ইবাদত করেছ আর তিনজনের একজন আসো সবাই এখন তাদেরকে বসিয়ে ঈসা সালামকে সামনে নিয়ে এখন ঈশা আল্লাহ আসালামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলবেন কে ডেকে বলবেন হাসরের ময়দানে হে সন্তান এইসা এদিগাস তুমি কি বলেছ লোকদেরকে যে আমাকে মানে তোমাকে আর তোমার মাকে এই কথা বলছে যে আমাকে আর আমার মাকে। দুইজনকে মাবুদ বানা আল্লাহকে বাদ দিয়ে দরকার নাই আল্লাহ আমাদেরকে মাবুত বানাও এই কথা বলে আসছো তুমি আল্লাহ আপনি কত পবিত্র কিভাবে আমি এই কথা বলবো যে কথা বলার কোন হক আমার নাই এত বড় অন্যায় কথা আমি বলবো আল্লাহ ফাঁকা দা ফাকাদ আমি যদি বলে থাকি আল্লাহ আপনি তো সব জানতেন তাহলে তো আপনি জানবেন আল্লাহ আপনি এমন কিছু তাহলে সেটাও আপনি জানতে আমার অন্তরে কি লুকাইত আছে আর আমি তো জানি না আপনার অন্তরের ভিতরে কি আছে আল্লাহ আপনি তো সব জানতা সব জানেন আমার অন্তরের কাছে দিয়ে এরকম কোনো কথা ছিল না মুখে বলা তো দূরের কথা আপনি সমস্ত সম্পর্কে জানেন লুকনের কিছু নাইম আমি শুধু এই কথাই বলেছি যেটার হুকুম আপনি আমাকে দিয়েছেন সেটা কি যে শুধু আল্লাহর ইবাদত কর যিনি আমার রব এবং তোমাদের রব আমার রব এবং তোমাদের রব সেই আল্লাহর ইবাদত কর আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম আল্লাহ আমি চেষ্টা করেছি সাক্ষী হতে চেষ্টা করেছি তাদেরকে বোঝাতে এই কথাই বলতে আর যখন আপনি আমার কাছে আপনার কাছে আমাকে উঠেই নিয়ে আসছেন তখন তো আল্লাহ আমি আর কিছু জানি না আর দেখ ভালো করার কোন দায়িত্ব পালন করা আমার সুযোগ ছিল না আলহীন আল্লাহ আপনি তাদেরকে দেখেছেন অবজার করেছেন এটা তো সব আপনার নলেজে আছে আল্লাহ আমি তো আর কিছু না আপনি সব কিছুর রাখেন আপনি সব উপর আপনি সাক্ষী আছেন কোনটাই আপনার দৃষ্টির বাইরে নয় হুম হাকিম আল্লাহ এখন এরা তো সব এই অপকর্ম করেছে আমি বুঝতে পেরেছি আমাকে মবত বানিয়েছে আপনার সন্তান বানিয়েছে আমার এবাদত করেছে আমার মায়ের এবাদত করেছে আর কি না কি করেছে এত করেছে আল্লাহ এখন আল্লাহ আপনার খুশি আপনি যদি আজাব দিতে চান আটকাবে কে আপনাকে আপনার ক্ষমতা আছে রাইট আছে আপনি নিশ্চয় আজাব দিতে পারবেন হাকিম আর আপনি যদি মাফ করে দিন আল্লাহ তাহলে তো আপনি তো মাফ করতে গেলেও আপনার মাফ করারও ক্ষমতা আছে আপনাকে ঠেকান আর কেউ না কেউ চ্যালেঞ্জ করবে না মাফ করেন কেন খামাখা কেউ বলেন নাই আর মাফ করতে হবে কি হবে না মা পাওয়া উপযুক্ত কি উপযুক্ত নয় এটাও আপনি সবচেয়ে বেশি বুঝেন আল্লাহ আপনার খুশি তার মানে বলেন বেশি করে শাস্তি দেন এটাও একতরফা বলেন নাই কিছু আল্লাহর কাছে রেখে দিত সব নবীদের দিলেই তো কিছু রহমত আছে দয়া মায়া আছে যে আল্লাহ চাইলে আপনি মাফ করতে পারেন আপনার খুশি শাস্তি পরে ঠেকাতে পারবেন আল্লাহ পরে বলে দিয়েছেন যারা ইমান এনেছে আমল করে এসেছে তারাই নাজ তাদেরকে শাস্তি পেতেই হবে আজকে আর মাফের এরকম কোন সুযোগ নাই সেরে করে গেলে আল্লাহ মাফ করে দেবেন সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করবেন কোন গুণা মাফ করবেন না সেরে মাফ করবেন না কেয়ামতের দিন কি কথা হবে এই কথা হবে এই কথা এত মারাত্মক কথা একটি হাদিসি এসেছে ওই যে করোনায় শুনলাম পাহাড় অস্থির হয়ে যায় কথা শুনে জমিন অস্থির হয়ে যায় আকাশ অস্থির হয়ে যায় এত বড় কথা শুনে আল্লাহ তালা নিজেরও অনেক কষ্ট লাগে আল্লাহ তো কষ্টের ঊর্ধ্বে অবশ্যই কিন্তু এই ফিলিংটাকে আল্লাহ তালা কিভাবে বলেছেন একটা এসেছে। এসেছে। সাতামানি আদম ও আদম আমাকে বকা দেয় আমাকে গালিগালাস করে তার এটা করা কখনো ঠিক নয় মানব সন্তান আমাকে গালি গালাস করে করে। তার ব্যাখ্যা আসলো বলে আমার সন্তান আছে আমার একটা ছেলে আছে অথচ আমি হচ্ছি আহাদ এক অদ্বিতীয় আল্লাহ মাবুদ সমাদ সমস্ত কিছুর মুখাপিকিহীন আমার আমি সন্তানের মুখাপেকিও না আমার সন্তানেরও দরকার নাই আমার পিতা নাই মাতা নাই আমার ছেলে নাই মেয়ে নাই আর আমার সমকক্ষ কেউ নাই এগুলা জানার পরে আমার ব্যাপারে এরকম কথা বলে এটা গালির মতো হয়ে যায় আল্লাহ আল্লাহ বলে এই কথা বলা মানে আমাকে গালি দেওয়া আরে হাদি সে বোখারিতে এসছে নবী করিম সালাম বলেন্লা কষ্টকর কথা শুনি সবর করতে পারে এই রকম আল্লাহ ছাড়া আর কেউ নাই জানলে তারা বলে আল্লাহ ছেলে আছে একটা এরপরে আল্লাহ তাদেরকে কত রুজিক দান করেন কত সুস্থতা দান করেন কর্ম শরীফের কথা প্রায় শেষ হয়ে গেছে আমি শেষের দিকে চলে আসি এখন হাজির শরীফ থেকে আর একটি কথা যোগ করতে হবে আহ হাজরত ইসা আলাামের জন্ম হয়েছে বাইতুলাহান বিভিন্ন ইতিহাসের মধ্যে আসি ইমামিনে কিছু জরুরি কথা আছে সেই কথা থেকে যাওয়ার আগে আর রয়ে গেল পরের কথা যে সুরা আলে ইমরানের আটচল্লিশ থেকে চুয়ান্ন আসি যে উনি সতন্ত্র শুরু হয়ে গেল উনি যখন নবী হলেন দাব দিলেন ওনার বয়স তখন তেত্রিশ বছর নবী আরেকটা আগে হয়ে গেছেন তেত্রিশ বছর বয়সে নবীতের দায়িত্ব পালন করছেন যখন এই মুহূর্তে তিনি চার পাইলেন যে ইহুদি সম্প্রদায়ের কিছু ওনার উপর ইমান এনেছে মেজরিটি ওনার বিরুদ্ধে চলে গেল তারা ষড়যন্ত্র শুরু করল এবং তারা তৎকালীন শাসককে বলল এই একটা ফিতনাবাজ সমাজে আছে একে সুলিতে চড়িয়ে হত্যা করতে হবে তাহলে আমাদের সমাজে শান্তি থাকবে এর কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে অনেক কাহিনী ওনার বিরুদ্ধে বলে বলে তৎকালীন বাচ্চার কান খাড়া করলো এবং তাকে ওনাকে হত্যার ব্যবস্থা করলো উনি চার পেলেন তখন তিনি তার যারা হাওয়ারি সাহাবীর মত ঘনিষ্ঠ যারা ছিলেন তাদেরকে বলেন যে আমাকে সাহায্য করতে কে হাওয়ার আল্লাহর উদ্দেশ্যে সাহায্য করব। আমরা আল্লাহ সাহায্যকারী হয়ে গেলাম আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি অসাধে আপনি সাক্ষী থাকেন ইন্না বে আন্ন না মুসলিম উন আমরা সবই মুসলিম হয়ে গেলাম তারা ঈসা আসলামের উম্মত রা কি মুসলিম মুসা আসলাম উম্মত রা কি মুসলিম খালি মোহাম্মদ আসলাম উম্মতরা মুসলিম না যারা শহীদ নবীর উপর ইমান রাখে শহীদ তরিকার উপরে থাকে তারা সবাই মুসলিম করেছেন এগুলোর ইমান এনেছি আপনার রসুলকে আমরা অনুসরণ করেছি আল্লাহ সাল্লামকে আল্লাহ আপনি আমাদেরকে দাতা হিসাবে নাম লিখিয়ে দিন লিখে নিন আল্লাহ তালা তারা ষড়যন্ত্র করল ওনার বিরুদ্ধে হত্যা করার জন্য আল্লাহ তালা তাদের ষড়যন্ত্র হত্যা করতে হবে আল্লাহ রব আলিন ওনাকে উঠায় নিয়ে গেলেন কিভাবে নিয়ে গেলেন তিনি যখন টের পেলেন যে ওনার সময় এসে গেছে অনেক বেশি করে হচ্ছে ওনাকে উঠিয়ে নেওয়া হয়ে যাবে আল্লাহ তালা পক্ষ থেকে তিনি ইশারা পেয়েছেন তিনি সবাইকে ডাকলেন দেখে বললেন ওনার ১২ জন হাওয়ার ইউন ছিল কথা এসেছে এই ১২ জন হাওয়ার ইউন একসঙ্গে জমা হলো তাদেরকে তিনি ডাকলেন এই তা এই কথাটা শোনার আগে আমরা সুরান একশো পঞ্চান্ন থেকে একশো নম্বরে চলে যাই আল্লাহ তালা এখানে বলছেন তার আগে আলী ইমরানী আমরা শুনেছি হ্যাঁ আমি আপনাকে অফাদ আপনাকে পবিত্র করে রাখবো কাফেরদের কাছ থেকে অজায়ীন আর যারা আপনাকে অনুসরণ করবে কেয়ামত পর্যন্ত কাফেরদের উপরে তাদেরকে আমি সম্মান দিয়ে রাখবো আমি তোমাদের মধ্যে আমার কাছে একশো পঞ্চান্ন থেকে একশো উনষাট ফিমা নিমি কাহুমি আয়া তিল হাকুব না গুল ঈশা আল ইসলাম বলছেন তারা চুক্তি লঙ্ঘন করলো তাদের কাছে কৃত ওয়াদা লঙ্ঘন করলো কুফুরি করল আল্লাহ রায়তের সঙ্গে অনেক নবীকে হত্যা করলো অন্যায় ভাবে এবং তারা অন্যায় কথা বললো আমাদের অন্তর সুরক্ষিত আছে বরঞ্চ তাদের অন্তরকে কুফুরি দিয়ে আল্লাহ তালা কাজেই তারা ইমান আল্লো না অল্পই ইমান আল্লো ঈসা আলাহিসামের উপরে বাকি হুদিরা বন ইসাইলের মেজরিটি ওনার বিরুদ্ধে অন্যায় তহমত দিল যে তিনি জেনা করে সন্তান পেটে এনেছেন অকাউলি আরো বললো ইন্না কাতাল আরো অন্যায় কথা তারা বলল যে আমরা মাসি ঈসা কে হত্যা করেছি মরিয়ামার ছেলেকে শুলে চড়িয়ে মৃত্যুদান করে ফেলেছি তাকে হত্যা করে ফেলেছি আল্লাহ রাসুলকে তারা হত্যা করেছে আল্লাহ বলেন তারা কখনো তাকে হত্যা করেনি তারা কখনো তাকে সুলিতে চড়াইনি বরঞ্চ তাদের তারা কনফিউজ হয়ে গেছে তাদের মধ্যে কনফিউশনকে বাংলা কি বলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল তারা দিদা তন্তে পড়ে গেল হাকিমা যারা ওনার ব্যাপার ইখতালাফ করলো যে ইসা আল সালামকে কি করেছে কেউ বললো হত্যা করেছে কেউ বলল বা তিনি আল্লাহর সন্তান কেউ বলে তিনি দার সন্তান এই সমস্ত কথা বারা যেগুলো বলে তিনি আবার তিন দিন পরে আবার দুনিয়াতে চল্লিশ দিন পরে এসেছেন কত কথা বলল এইগুলো সব তারা সভা ধারণা অন্যায়শত তারা সব অন্যায় কথা বলছে ওমা মা কাতাল হইয়া নিশ্চিত ভাবে আল্লাহ তালা বলছেন তারা কখনো তাকে হত্যা করেনি বা আল্লাহ তার কাছে তাকে উঠিয়ে নিয়ে গেছেন আল্লাহ এটা করতে সক্ষম কিভাবে উঠিয়ে নিত তিনি তা জানেন তিনি অনেক জ্ঞানী এখন কিভাবে আল্লা তালা উঠিয়ে নিয়ে গেলেন সেই কথা এসছে যে তিনি দুইটা রেওয়ায় ইমাম কোরআন শরীফ এরকম আসছে যে আল্লাহ উঠিয়ে নি। আর আরেকজনকে আল্লাহ তালা ওনার চেহারা দিয়ে ওনার মতো করে বানিয়ে ফেলেছেন আর তাকে শুলিতে চড়ানো হয়েছে আর যারা শুলিতে চড়িয়েছে ওনার মত দেখা যায় কিন্তু ওনাকে নিয়ে গেছেন আরেকজনকে তার চেহারা দিয়ে তার আকৃতি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন এই ব্যাপারে যে গুলো আসছে তার দিয়ে একটা আপনারা শুনেন আহ বারো জন সাহাবিকে বা হেওয়ারিগে তিনি বসলেন এসে বললেন দেখো তোমরা তো টার পেয়েছ আমাকে হত্যা করার জন্য আল্লাহ তালা আমাকে বলেছেন তিনি আমাকে উঠে আজকে রাত্রে তিনি আমাকে নিয়ে যাবেন তো তিনি নসিহত করলেন তোমরা কি করবে না করবে কিভাবে দায়িত্ব পালন করবে কোন আসছে তিনি বললেন যে আমাকে উঠে নিয়ে যাবেন আল্লাহ তবে শর্ত হলো। যে তোমাদের বারো জনের একজন কে আমার চেহারা ধারণ করার জন্য তৈরি আছো আমাকে উঠে নেওয়ার সাথে সাথে পাশে দিয়ে যখন তারা ঢুকবে পুলিশ সহ বাদশাহ লোকজন ধরার জন্য তখন সে আমার চেহারা পেয়ে যাবে তাকে ধরে সুলিতে চড়ানো হবে আর এই কারণে সে তুমি যে আমার চেহারা নেওয়ার জন্য রাজি হবে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা তাকে জান্নাতের ফেসলা বরাদ্দ করে দিবেন কে আছো তাদের মধ্যে সবচেয়ে কম বয়সের নজয়ানটা রাজি হয়েছে এবং যখনই তারা ঢুকতেছে ওই মুহূর্তে তাদের একটু একটা ছিদ্র হয়ে গেল আল্লাহ একটু ম্যাগ পাঠিয়ে দিলেন ইশা আল্লাহ ম্যাগের মধ্যে বসলেন আর সময় করে আল্লাহ ওনাকে আসমানে নিয়ে গেলেন আচ্ছা খুলে গেল এই মতো ওরা ঢুকে গেছে ঢুকে দেখে যে এই একজন দেখা দেয় ঈশা আলহাসনের মতো তাকেই ছুলিতে চড়ানো হয়ে গেল আর তারা কনফার্ম হয়ে গেল যে ইসা আল্লাহ চড়ানো হয়ে গেছে এই একটা রেওয়ায় আরেকটা রেওয়া আছে যে স্বেচ্ছায় নয় বর তিনি তখন বলেছিলেন তোমাদের মধ্যে এমন আছে যে লোক আমার উপরে ইমান আনার পরে আমার উপর থেকে সে ইমানকে হারিয়ে ফেলবে মোরতাদ হয়ে যাবে এবং দুনিয়ার অল্প পয়সার বিনিময়ে আমাকে বিক্রি করবে মুনাফিক হয়ে যাবে গাদ্দারি করবে গাদ্দারি করে সে আমার কথা বলে দেবে এইরকম করে একজনকে ধরে নিয়ে গেল তারা ধরে পেটাতে থাকলো ঈশাআ আসে কিভাবে আসে কার কাছে আসে তো সেকে তখন সে বলার জন্য রেডি হচ্ছে আর তার বলে দিচ্ছে ঠিক বলে দেব কোথায় আসে এইরকম আর এই কথাবার্তা বলার সময়ই এক পর্যায়ে সে ভিতরে ঢুকছে চলো আসলে দেখাই এদের চিৎকার করে বলছে আমি তো তোমাদেরকে দেখাইতে আসছি আমি তো ঈশা না আমি তো অমুকের ছেলে তো অমুকের ছেলে কোন কথাই শুনছি না তাকে চড়াইয়া দিল শুলিতে চড়িয়ে দিলেন চড়িয়ে দেওয়ার পরে তখন তাদের মধ্যে ইহুদিরা বলল যে পর্যায়ে যারা ইমানদার ছিল তারা তো বুঝতে পেরেছে ওই দলে একজন সে ছাড়া বাকিরা জানো যে তিনি আসলে হক নবী আল্লাহ সন্তান না আল্লাহ তাকে বিনা পিতা সৃষ্টি করেছেন এই এই রকম এক দল খ্রিস্টানদের মধ্যে হয়ে গেল আরেক দল হয়ে সে বলল। যে না উনি স্বয়ং ঈশা আলাম আল্লাহার সুরত ধরে আল্লাহ নিজে আসছিলেন এক পর্যায়েছেন এখন আর তৃতীয় গুপ বলল যে না আল্লাহ তো আসেন তিনি নামেন না জমিনের মধ্যে তিনি উপরেই আছেন। জমিনে পাঠিয়েছেন ওনার ছেলেকে সে ছেলে কিছুদিনের মধ্যে আমাদের এখানে থেকে আমাদের গুণটনা সব মা করার দায়িত্ব নেওয়ার দুনিয়া থেকে তিনি চলে গেছেন এই তিন রকমের দল তারা হয়ে গেল ওই যেই ব্যক্তি গাদ্দারি করবে তার ব্যাপারে তিনি বলে এই আমার আমাকে অল্প দামে বিক্রি করে দেবে কিছু পয়সা নিয়ে করবে গাদ্দারি করবে দেখাই দিবে আমি কোথায় আছি কিন্তু আল্লাহ তালা আমাকে মাফ করবেন তাকে আল্লাহ ধরিয়ে দেবেন এরকম ঘটনা ঘটে গেল এখন আমরা আসি যে ঈশা আলা জন্ম হয়েছিল কোথায় সেই কথা আমরা বলছিলাম আহ মধ্যে ওনার ব্যাপারে উনি দেখতে কেমন করিম সালাম ওনার আকৃতির বর্ণনা করেছেন যে ওনাকে দেখতে মনে হবে যে একজন মিডিয়াম গড়নের মানুষ চোখের মধ্যে মুখের মধ্যে গোষ্ঠ একটু কম গায়ের রং কিছুটা তামাতে একদম সাদা না আবার কালো না শ্যামলা কিন্তু একটু লালচে রঙের আর চেহারা এবং সুন্দর করে স্মৃতি কাটা আসে তারা ঈসা আলাহিসাম ছবি বানান খেতে এইভাবে বাইবেল একই তরি কে বাইবেলের কোরআন এখানে মিলে গেছে এরপরে আহ ইসা এই বর্ণনা পরে আমরা চলে যাব লাস্ট পয়েন্টের দিকে অলমোস্ট যাচ্ছি আমরা আমিদানি সময় বেশি হয়ে গেছে কিছু শর্টকার করে যাচ্ছি ঈসা আলাহ সালাম এখন আল্লাহ তালা হেফাজতে আসেন তেত্রিশ বছর বয়স ছিল যখন তিনি সেখানে চলে গিয়েছেন এরপরে ভেরি সুন কেয়ামতের আগে আল্লাহতালা ওনাকে নিয়ে আসবেন ঈসা আলাহ সালামের দুনিয়াতে আগমন কেয়ামতের অন্যতম প্রধান একটা আলামত নিদর্শন এবং উনি আসার পরে দুনিয়ার বয়স আর বেশি দিন থাকবে না উনি আসবেন কোন সময় যখন দারজাল পৃথিবীতে আসবে সে চল্লিশ দিনের জন্য আসবে করবে দিনে না সর্বশেষ মাকতাসের দিকে যাবে ওইখানে যারা দখলকারী তারা সবাই তার সঙ্গ দেবে তারা কারা বুঝতে পারছেন তারা সঙ্গ দেবে তাদের দল নিয়ে রেডি আছে লড়াই করবে ইসা আল্লাহামের সঙ্গে তখন আল্লাহ তালা ইসাআসালাম আসার আগে ইমাম মাহাদিকে তখন দুনিয়াতে পাঠাবেন ইমাম মাহাদি ইমাম হিসাবে নাজিল হবেন না একজন সাধারণ মানুষ হিসেবে আঁকবেন ছোট বাচ্চা বড় হতে হতে কিছুদিনই এলেন টেলম শিখবেন কিন্তু এত বেশি ভালো হাই লেভেলের কোয়ালিটি একদিনে হবে না প্রথম থেকে উনি এত সিরিয়াস থাকবেন না মোটামুটি একজন সাধারণ মুসলমানের মতোই এক রাত্রে আল্লাহ তালা ওনাকে দিয়ে কিছু ইবাদত করিয়ে ওই দিন ওনার ভিতরে বিরাট চেঞ্জ হয়ে যাবে এবং তিনি সাংঘাতিক উঁচু মানের মর্যাদা অর্জন করে ফেলবেন এবং তিনি তখন দেখবেন দাদজালের ফেতনা শুরু হয়ে যাচ্ছে তার আগে পৃথিবীর মানুষ বেইমান হয়ে যাচ্ছে মুসলমানরা তাদেরকে ভিতরে তিনি দাওয়াতি কাজ করবেন তার বিয়ে কাজ করবেন তাস্কিয়ার কাজ করবেন সবাইকে নিয়ে তিনি এই ফাঁকে দিয়ে করতে করতে দাতজাল চলে আসবে তিনি এটা আর পাবেন চলে আসছে এখন ঈসা আলাহিসাম আসবে ইসা আল্লাহ সালাম আসার আগে সিরিয়ায় মুসলমানদের অস্তিত্ব সেখানে তিনি নেতৃত্ব দিবেন ইমাম মাহাবি এবং তারা অপেক্ষা থাকবেন যে কোন দিন সময় হয়ে গেছে ঈসাডে তার আলহামকে দুনিয়াতে পাঠানোর ফেসলা করে ফেলবেন ফের দা আল মানার সার্কি এস ডেমাস্কের দামেস্ক শহরের পূর্ব দিকে মাসিদের বা ওখানে যে সাদা মিনারেট আছে ওই মিনারেট উপরে তিনি নামবেন কিভাবে এহরামের কাপড়ের মতো হয় থ্যাংক ইউ যেটা আপনি দেখবেন যে ওনার গায়ে পোশাক কিন্তু তারা এভাবে দিয়ে বানায় এটাও কিন্তু বাইবের সঙ্গে কোরআন মিলে গেছে এইরকম পোশাক পরে নামবেন মেহরাবের মধ্যে এরপরে তিনি আসতে করে নিচে নেমে আসবেন ইদা তু কাতর যখন উনি মাথাকে একটু নিচু করবেন মনে হল কেবল গোসল করে এসেছেন বাতারা ভালো করে মশা হয় নাই টপ টপ করে একটু পানির ফোটা পড়বে এটা কেন জানেন যখন তিনি শেষ রাতে যে রাতে উনি আল্লাহ উঠে নিয়েছেন ওই রাতে কাছে যাওয়ার জন্য তিনি গোসল করে এসেছেন হ্যাঁ তাদেরকে বিদায় দিবেন তারা ইন্তজার করছে সিটিং রুমে তিনি ভিতরে গিয়ে ওনার গোসল টোসল সেরে আসছেন ভালো করে তাড়ুড়া করতেছেন সময় কম মা ভালো করে মোশা হয় নাই আর লম্বাচূর্ত পানি বেশি ধরে রাখে যখন আসছেন তাদের কাছে তখন পানি পড়ছিল আল্লা ওইটা ধরে রাখবেন আল্লাহ গিয়া ওই ওখানে যেভাবে গেছেন সেভাবেই আছে। তেত্রিশ বছর বয়স তেত্রিশ বছর হালতই থাকবেন তিনি বয়স আর বয়স আটকে আছে কি কুদরত আল্লাহ দেখছেন সব দেশে কোনো কোনো গাছ আছে তিনশো বছর দুইশ বছর গাছ এতটুকু সাইজ হয়ে আছে এগুলো কি জানি বলে হ্যাঁ বন বনশাই বনজাই বনজাই বনশাই হম দেখছেন নাকি এগুলো কোনো কোন পার্কে আছে একশো বছরের গাছ এতটুকু কেমনে কায়দা করে ছোট করে থুনিয়ার মানুষ এগুলো করতে পারে তো আল্লাহ তালা কুদরতো অনেক বেশি আল্লাহ যদি মানুষকে এতটুকু দিয়ে করাইতে পারেন তো আল্লাহ নিজের কুদরত যেটা নিজের কাছে রেখে দিয়েছেন সেটা তো কোন সীমা নাই এইসে এই বয়সে থাকবেন সেখানে তিনি যখন নামবেন পানি যেন ফটা পড়ছে এরকম মনে হবে ওয়াই লুক লোক লম্বা চুলগুলো একটু আছে যখন চুলগুলো এরকম করে বা মাথা এরকম করবেন একটু তখন ওই ফোটা একটু পড়বে যে এত উজ্জ্বল মনে হয় যেন মতির টুকরা পড়ছে এরকম দেখা যাবে হাদিসের কথা কিন্তু এগুলো নবী করিম সাল্লা হাদিস থেকে আসছে এগুলো ওকে আহ শ্বাস মাথা যায় এরপরে তিনি সিরিয়া থেকে মুসলমানদের নেতৃত্ব দিয়ে আবার সেখানে একটু অন্য হাদিসে আসছে উনি ওনাকে নামতে দেখি মুসলমানরা বলবেন জি জি আপনি তো আল্লাহ নব্বী আসছেন প্লিজ আমাদের এখন একামত হচ্ছে বা একামত হবে আপনি আমাদের নামাজ পড়াইতে হবে ফজর নামাজ তিনি বলছেন ফালা ইউসালী ইমাম তোমাদের ইমাম নামাজ পড়াবেন আমি তার পিছনে নামাজ পড়ব এরপরে নামাজ পরে তিনি মুসলমান দিকে রেডি করে এই দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য সবাইকে নিয়ে তিনি এখন এগিয়ে নিয়ে যাবেন ফিলিস্তিনের দিকে যাবেন যেতে যেতে তিনি তার দার্জালের মুখামুখি হয়ে যাবেন এক জায়গায় ফিরিস্তিনি সেটার নাম হল বাবুলুদ বাইকের কাছে একটা জায়গা আছে বাবুলুদ সেখানে গিয়ে তিনি তাকে মিট করবেন তাকে দেখার পরে হাজি এসছে যে সে এভাবে গলতে থাকবে তার অস্তিত্ব যেভাবে লবণকে পানির মধ্যে দিলে গলা শুরু হয়ে যায় তিনি বললেন খালি গললে হবে না আমার বর্ষার আঘাত দিয়ে তোমাকে আমি হত্যা করবো লুকাবে তখন আহ ফেরস তারা বলবে মুসলমান তাকে লক্ষ্য করে তোমাদের দুশ্মান আমার পিছনে আসে পাথর আমার পিছনে আছে তাকে হত্যা করবে এরপরে শেষ করে এরপরে তিনি অন্য মুসলমান যারা দার্জাল থেকে নিজেকে দূরে রেখেছেন তাদের কাছে যাবেন অনেক খাওয়া দাওয়া তারা দার্জাল থেকে বহু দূরে জঙ্গলে নিয়েছে কারণ মুসলমানকে পাইলে হত্যা করবে অথবা তার বান্দা বানিয়ে ছাড়বে তার ইবাদতের জন্য সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তার উপর ইমান আনার জন্য বাধ্য করবে না হলে হত্যা করবে এই ভয়ে অনেক মুসলমান যারা বিভিন্ন জায়গায় ছিল অনেক কষ্ট স্বীকার করেছে তাদেরকে তিনি কথা বলবেন তাদেরকে মুছে দিবেন চেহারার মধ্যে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং তাদেরকে সুসংবাদ দেবেন এত কষ্ট করে মোকাবিলায় তাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিবেন ঈশা আলাহিসের জার্নি দুনিয়াতে এভাবে থাকবে এবং তিনি কতদিন থাকবেন দুনিয়াতে এসে সেই কথা এসছে অন্যান্য হাজি কোনো কোনো হাজি তিনি কি নিয়ে ঈশা আলাহ সালাম দুনিয়াতে কোন শরীর চালাবেন তিনি তো একদম আল্লাহ নবী তিনি কি করবেন তিনি এই নবীর আখরি নবীর শরীয়ত অনুযায়ী তালাবেন। কারণ আখরি নবী আসার কারণে আগে নবীর শরীয়ত কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছে তারপরে আসবে তিনি দুনিয়াতে কতদিন থাকবেন কোন কোন রেওয়য়েতে বলে তিনি সাত বৎসর থাকবেন আর কোন কোনো রেওয়ায়তে আসে তিনি চল্লিশ বছর থাকবেন এখন এই দুটো নিয়ে ফয়সালা হয় নাই কোন হাদিসে সাত কোন হাদিসে চল্লিশ যদি যারা চল্লিশ বলেছেন সেটাকে জোগাড় করতে হলে সেটা বুঝতে গেলে একটা ব্যাখ্যা পাওয়া যায় যে তিনি আগে যখন চলে গিয়েছিলেন দুনিয়া থেকে তখন বয়স ছিল কত আর তেত্রিশ পরে সাত যোগ করলে কত হয় চল্লিশ এই অর্থ নিলে তো ওই মতামতটাই ক্লিয়ার হয়ে যায় তারপরেও মাত্র সাত নয় এরপরে তিনি চললে থাকবেন বলেই অনেকেই এটাই মতামত নিয়েছেন দুটোর পক্ষে হাজেস এসেছে যে হেক ফয়সালা আল্লাহতালার হাতে এ তিনি কিভাবে ওনাকে কতদিন রাখবেন এরপরে তখন ওনার সময় আল্লাহ তালা এত বরকত দিবেন জমিনের মধ্যে এত ফসল হবে এত সুন্দর বৃষ্টিপাত হবে সমস্ত জমিন ফলে ফুসলে সুশোভিত হয়ে যাবে এমন কি পাথরের উপরে বীজ ফেললে ওখান থেকেও ফসল বেরিয়ে আসবে থাকবে আর কোন আল্লাহ এক পর্যায়ে দুনিয়া থেকে নিয়ে যাবেন স্বাভাবিক মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে ওনাকে কোন কোন রেওয়াইতে পাওয়া যায় রেওয়ায়ের ব্যাপারে একটু হাসান বলেছেন কেউ সহি বলেছেন কেউ জয়ীব বলেছেন যে ওনার ওরা দাফন হবে মসজিদের নবী করিম সাল্লা পাশে দাফন হবে এবং ওখানে তো দুইজন সাহাবি আছেন আর একটা কবরের খালি আছে। এটা সত্য। এবং সবার ধারণা ওখানে আল্লাহ তালাঈসা আলাহকে কবর দেওয়ার ব্যবস্থা করবেন সালমা ডিজাইনার আবাহাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার